জাদুবু আল্লাহ আব্দুল আলমী তাদেরকে দেখেছেন। তারা আল্লাহটাকে সাজিয়েছে এই জন্য আল্লাহ আব্দুল আলমীদের করণীয় হচ্ছে ইনিয়ার স্টেট নতুন পয়সা লাগানো হয় ডিজিটাল ডিস্টার্ব করেছে ডিজিটাল যুগে ডিজিটাল ডিস্টার্ব আমি বলতেছিলাম সাল্লাম সাদ করেছেন তারা আল্লাহ রবীন্দ্র আল্লাহ এরপরে রসুলাম বলেন তারা আল্লাহ রবুল আলমিনের কাছে যা চাইবে আল্লাহ রব আলমিন তাদেরকে তা দেবেন যেহেতু আল্লাহ ডেকেছেন তো যেহেতু আল্লাহ হাবুল আলমিন তাদেরকে দেখেছেন আল্লাহর কাছে চাইবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে দেবেন সুতরাং এই দুটি প্রতিশ্রুতি নিয়েই মূলত আল্লাহ হাব্বুল আলমিনের এই ঘরের উদ্দেশ্যে রওয়ানা আমি আপনাদেরকে প্রথমে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে এ ধরনের মর্যাদাপূর্ণ একটি কাজে এ ধরনের মহিমান্বিত একটি কাজে যে আল্লাহ হাবুল আলমিন যে আপনাদেরকে তৌফিক দিয়েছে এটাকে খুব ক্ষুদ্র করে দেখার বিষয় নয় এজন্য যেদিন থেকে হজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেদিন থেকে আল্লাহ হব্বুল আলমের সুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ হবুল আলমিনের শুকুর গুজার হওয়া দরকার বেশি বেশি আল্লাহ হাবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার যেহেতু রব্বুল আলমিন মেহবানি করে আমাদেরকে অবকাশটুকু দিয়েছেন এই তৌফিকটুকু দিয়েছেন দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অনেকে মনে করে থাকি যে আমার টাকা আছে বলেই তো আমি হজে যেতে পাচ্ছি। আমার কাছে যদি টাকা না থাকত আমার কাছে যদি সম্পদ না থাকতো তাহলে তো আমি যেতাম না বা যেতে পারতাম না এটি আমি আপনাদেরকে আমি নিজেই চিনি যাদের কাছে টাকা আছে কিন্তু তারা হজ করতে পারেনি হজের তৌফিক লাভ করতে পারেনি টাকা কিন্তু অনেক আছে এজন্য হজ এর তৌফিক সবাই লাভ করে না এরপরে শুধু আল্লাহর করে গেলেই যে তিনি হজ হয়ে আল্লাই হয়ে গেলেন হাজি হয়ে গেলেন ব্যাপারটি এমন নয় এই খেয়াল রাখতে হবে এখন থেকে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তৌফিক দিয়েছেন হয়তো আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছলেন কিন্তু আল্লাহর ঘরের যে হকটুকু রয়েছে সেই হকটুকু পর্যন্ত আদায় করতে আল্লাহ রাবুল আলমিন তৌফিক না হইতে আল্লাহ শুক্রিয়া আদায় করতো দুই সালে আমি গিয়েছিলাম এটা একটা সাথে আমার জীবনে হসপিটালে একদিনের জন্য ছিলাম না ছয় দিন আমি হসপিটালে ছিলাম শুধু হসপিটালে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কথা বলতেছিলাম যে মানুষ আরফাতে অবস্থান করবে আর আমি যদি হসপিটালে থেকে যাই আমার আফসোস হচ্ছিল যে আমি কি হসপিটালে থেকে যাব বারবার আমার রবকে আমি কথা বলতেছিলাম যে আমি কি হসপিটালে থেকে যাব বাংলাদেশ থেকে আমি এভাবে আসলাম এত আবেগ নিয়ে আসলাম কিন্তু আমি কি হসপিটাল থেকে যাব শেষ পর্যন্ত আল্লাহ হব্বুল আলমিন মেহরবানি করেছেন আমার দোয়া কবুল করেছেন আমি হসপিটালে থাকিনি আলহামদুলিল্লাহ আর আমাদের ময়দানে উপস্থিত হতে পেরেছি এই শুধু হজ করার নিয়োগ করলেই যথেষ্ট নয় হজ করার সামর্থ্য আছে বলেই হজ করছি এই চিন্তা করলেই যথেষ্ট হবে না বরং আল্লাহ হব্বুল আলমিন তৌফিক দিয়েছেন বলেই আল্লাহর ঘরে যাওয়ার আপনার সুযোগ হয়েছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আবুল্লাহ যদি তৌফিক না দেন তাহলে আমি জড়িত আমার চোখের সামনে অনেককে দেখেছি সকালবেলায় এই ধরনের যুবক গিয়ে কথা বলে যাচ্ছিল পরের দিন তাকে শুনেছি যে সে আর নেই মধ্যে তার লাশ পাওয়া গিয়েছে খবর নিয়ে খোঁজখবর নিয়ে দেখা গিয়েছে যে ফ্রিজের মধ্যে তার লাশ পাওয়া গিয়েছে সুতরাং আল্লাহ কাকে কোন অবস্থায় রাখেন কাকে কোন অবস্থায় নিয়ে যান এটি আসলে বিষয় এটাকে উপলব্ধি করতে হবে আর এই উপলব্ধির জন্য মূলত আজকের এই হজের এই আয়োজন আমি আপনাদের শুরুতে বলে দেব যে হজের যে মাসাল মাসায়েল রয়েছে এগুলো আজকের এই অল্প কিছু আলোচনার মধ্যে এক ঘন্টা বা দুই ঘন্টা আলোচনার মধ্যে সমস্ত মাসালা মাসাল আপনাদেরকে বলে দিব আর আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন এতটুকু হারুন কি না হবে না না মতো ওই মাথা লোক বাচ্চা হারুন রশিদ ছিল তার ব্রেন ছিল তার সামনে যদি একটা কবিতা একবার পড়া হতো তাহলে সে মুখস্থ করে ফেলত সে মুখস্থ করে ফেলত তারপরে তার এই गोलमी गोलाम सामने पढ़ा हतो गोलम दास तीन बारा दासी मुखस्त करल एलिकार लोकर सकते पूरा बादशा राजत मानुष कविधेलो नूतन कविता शुनाते चैलेंज करल नूतन कविता शुनाते তার ওই কবিতার ওজন অনুযায়ী স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে পুরস্কৃত করব যেহেতু বাচ্চা জানে যে নতুন কবিতা তো শুনেতে পারবে না বাচ্চাকে তখন কবিরা অনেক কষ্ট করে সারা রাত চেষ্টা করে নতুন কবিতা লিখে বাচ্চা তো এবারে নিয়ে আসে যখন একবার কবিতা আবৃত্তি করে বাচ্চা বলে পুরাতন কবিতা শুনবি আমার কাছে শুনো শুনিয়ে দেয় বাচ্চাকে শুনিয়ে দে। শুনিয়ে দেয় বাচ্চার কবিতা শুনিয়ে দেয় কবিকে কবিতা সারা রাত চেষ্টা করলাম এটা কবিতা রেডি করলাম অথচ বলে যে কি এই কবিতা যে পুরাতন এটা প্রমাণ আরো চাও এই গোলাম গোলাম কোথায় আসো এই কবিতাটা শোনাও কবিতা তো যে গোলাম কবি সারা মাথা চেষ্টা করে কবিতা হয় কবি বাচ্চা দরবার থেকে ফিরে যায় কবিতা লিখেও কোন পুরস্কার নেই কবিতা লিখেও কোন পুরস্কার নেই সুতরাং এই ব্রেনের লোক কিন্তু এখন বর্তমানে নেই খুব কম যে শুনলেই সমস্ত মাসালা মাসার মুখস্থ হয়ে যাবে এই অল্প সময়ের মধ্যে সব মাসার আয়ত্ত হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না এটা খুব কষ্টকর বিষয় এই আমরা প্রত্যেকটা স্থানে স্থানে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা নিয়ে আলোচনা করব এবং যথাযথ চেষ্টা করব আমরা মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সমস্ত মাসার যে মুখস্থ হয়ে যাবে আয়োজের মধ্যে এটা খুব কঠিন বিষয় তারপরেও আজকের আলোচনা মধ্যে আমরা আগে যে একটা প্রবাদ আছে মা লায়ুতরাক তুল্লুহু লাইত্রাক জুল্লুহু মানে যেটা পরিপূর্ণরূপে আয়ত্ত করা যায় না সেটা আবার মানে পরিপূর্ণরূপে সেটাকে পরিহার করার কোন ব্যবস্থা নেই সেটাকে কিছুটি আপনাদের আকর্ষণ করতে চাই হাজি প্রথমে তাকে বুঝতে হবে যে হজের এই কাজটুকু হজের এই সফরটুকু কষ্টকর আমাদের হাজি সাহেবরা অনেক সময় মনে করে থাকেন যে হজে যাব টাকা দিয়ে যাচ্ছি মহাল্লে যত দায় দায়িত্ব আছে সব তিনি বহন করবেন अथवाजेंसि दायित्व सबको बहन करजेंसि मोल जान आज निर्धारित मानव से क्या करते बद क्यों तरह कठिन से प्रतिश्रुति देखना क्यों और एजेंसि जोश्रुति देखना क्या एजेंसि लिमिटेशन आज एजेंसि किस्यवाधकता है एजेंसि केम विषय चाप देना पक्षण कर इब्राहिम अलीम दिए उत्तीर्ण सर्वोच्च सबर धर्म परीक्षा परीक्षार माध्यम सुबान इब्राहिम अलीम उ इब्राहिम अलहम के आल्लहर मान्दाहरित कर रूपान उत्तीर्ण करते आल्ला आलमी बन्दू होते हैं जिससे नम्बर वन त्याग देखाते त्यागर आदर्श होते सत्यारती सैक्रिफाइस একটি আল্লাহ করেছেন আল্লাহ এবং এই সন্তান এবং সন্তানের মা হায়জার আলহি হসালাতাম এই দুইজনকে আল্লাহ হব্বুল আলমিনের নির্দেশে ইব্রাহিম আলহিহালাতাম সেই কোথায় সিরিয়ার থেকে বাদল থেকে আরম্ভ করে তিনি ইরাক ইরাকের বাবের শহর থেকে আরম্ভ করে তিনি মক্কা নগরীতে এমন এক স্থানে যে স্থান সম্পর্কে তিনি নিজেই কোরআনে কারিমের মধ্যে বন্দনা দিচ্ছেন মিন রবেনা ইন্দা রব আমার প্রতিপালক তা আমার রব ইন্ আমি আমার সন্তানদেরকে আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি এমন একটা উপত্যকায় বেওয়াদিজার যেখানে কোন শস্য কোনো ফল ফলাদি কিছুই নেই কিছুই। এটা মধ্যে রেখে যাচ্ছে একদিকে যাবাল আবু কুবাই অনর আরেক দিকে যাবাল যাবালে কাদা তিন দিকে পাহাড় ঘেরা একটা ছোট্ট একটা ওয়াদি উপত্যকা ওয়াদি বলা হয়ে থাকে পাহাড় থেকে নিম্নভূমিকে ওয়াদি বলা হয়ে থাকে আরবিতে এই ছোট্ট একটা উপত্যকায় আমি আমার शंतान के रेखे चला जा इब्राहिम अल इतम आल्ला निर्देश रेखे जा रेखे खूब सहज विषय क्या नबी हो नबी हल क्योंकि तो मानूष जो सन्तान बेपारे आल्ला अब्बुल आलम सेलन जी सतान प्रचेषा করলেন সেই সন্তানকে রেখে যাচ্ছেন এমন এক স্থানে যেখানে তিনি জানেন না এদের ভবিষ্যৎ কি হবে অনিশ্চিত একটা অবস্থা এদেরকে আদৌ কি কোনো খাবারের ব্যবস্থা এদেরকে আদৌ কি কোন পানির ব্যবস্থা কেউ করতে পারবে কিনা এটা কেউ জানেন না ইব্রাহিম আলী ইসালাতাম যখন রেখে যাচ্ছিলেন তখন উম ইসমাইল হাজার আলহসালু সালাম ইব্রাহিম আলহিস আসসালাম স্ত্রী তিনি ইব্রাহিম আলহিসামকেবার জিজ্ঞেস করতেছিলেন যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছে পরে তার ইব্রাহিম আলী ইসারতাম যখন কোন উত্তর দিচ্ছিলেন না কোনো উত্তর যখন আসতেছিল না তখন তার মনে যেহেতু আল্লাহর নবীর স্ত্রী তার মনে প্রশ্ন আসলো রেখে আল্লাহ হাব্বুর আলমিন কি আপনাকে নির্দেশ দিয়েছে নাকি এমনি রেখে যাচ্ছেন নির্দেশে রেখে যাচ্ছে তখন ইব্রাহিম তারা নির্দেশ দিয়েছে আমাদেরকে কোনদিন আমাদের কোন ক্ষতি হতে দেবেন না কি বিশ্বাস যেখানে কিছুই নেই আসলে কোন ক্ষতি হয়েছে কিনা শেষ পর্যন্ত সুভান আল্লাহ তিনি ব্যবস্থা করেছেন सबसे बड़ा शिक्षा हमारी इब्राहिम अलीलम उम्मी इमाइल के हजार अलीसलाम के मक्का नगरी कि ना दिए रेखे गुजरात अल्लाह रब्बुल आलमीन कीजे के बंदोबस्त कर दिए रही है তাহ ইহিম যখন চলে যাচ্ছিলেন বের হয়ে যখন চলে যাচ্ছিলেন তখন একটা দোয়া করে দিয়ে গেলেন যেহেতু এদেরকে রেখে যাচ্ছে এদের কোন আয়োজনের বিষয়ে তিনি জানেন না আর তিনি এদিকে বিশ্বাস করেন যে রামগুলি সে তো বলছেন যে মহান শক্তার আলমিন এই পৃথিবীর প্রতিপালক ওটা অনেক গোষ্ঠীর রক্ষক তিনি মূলত তাদেরকে রক্ষা করবেন কোন সন্দেহ নেই কিন্তু এইটুকু তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দরকার এতটুকু অন্তকপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা দরকার এই பிரார்த்தটুকু করা দরকার যে রব্বুল আলামিন রব্বি জাআল ফাজআল আসীদাতান মিনান নাস তাহউ ইলাইহিম এড দ্য লোক আপনি তাদের কাছে পাঠিয়ে দিন যাদের সাথে তারা অন্তপক্ষে উঠাবসা করতে পারে চলাফেরা করতে পারে যাদের সাথে তাদের বন্ধুত্ব হতে পারে একটা পরিবেশ হতে পারে এই যে তুমি বলেছো মানুষের অল্প কিছু এই লোকের কাছে সমস্ত মানব গোষ্ঠীর জন্য মিলন কেন্দ্র হিসেবে পরিণত করে দিচ্ছি এই দোয়াকে শুধু দোয়া হিসেবে পরিণত করেন নাই শুধু দোয়া নয় এটাকে এমনভাবে বাস্তবায়ন করলে যে ক্রামত পর্যন্ত মানুষগুলো আসবে ইবাহিম আলহ ইসলাম যখন এই গড়ের কাছে আসলেন আসার পর আল্লাহ হব আলমিন বললেন যে ইব্রাহিম ইসমাহ ইব্রাহিম আল্লি ইসালাতামকে বললেন তুমি এবং ইসমাহিল এই দুজন মিলে এই গড়কে আবার নির্মাণ করে উঠাও আল্লাহ নির্দেশে গড় যখন উঠানো হল কমপ্লিট হল قال الله سبحانه وتعالى وَأَذِّن فِي الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فجن عميق فقرهيم عليه السلام تسمحه تو باكو منوش كتا عمياء رامر سليس باهم اسراء كان منوش ني وتسال الله رب العالمين وَأَذِّن فِي الناس منوش المده حجر عزام دي داو حجر قشنا دي داو بالحج حجر قشنا دي داو كن منوش ني কিন্তু হজের ঘোষণা দিতে বলছেন আল্লাহ সোহানের মধ্যে আহরু উল্লেখ করেন ইব্রাহিম পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আল্লাহ রব আন গোষ্ঠীর কাছে রেখে দিয়েছেন ফলে এই ঘোষণা যার কাছে পৌঁছবে কামত পর্যন্ত এই মানুষগুলো আল্লাহর ঘরের অজিম করার জন্য আল্লাহর ঘরের সম্মান দেওয়ার জন্য এই আল্লাহর ঘরে এসে পৌঁছবে এই আল্লাহর ঘরে এসে পৌঁছবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ওই দিন দিয়েছেন দাহু মৌ আল্লাহ আব্দুল আলমিন তাদেরকে ডেকেছেন তারা মূলত নেই যে এতগুলো লোকের করা করতে পারে নিজের খরচে আদৌ পৃথিবীতে এমন কোন বাদশাহ এমন কোন সম্রাট এমন কোন রাজাদিরাজ তথাকথিত রাজাদিরাজ এমন কোন ব্যক্তি আছে কিনা বা এমন কোন ব্যক্তি ডাকলে আপনারা যাবেন কিনা হ্যাঁ দুল্লাম মনে করেন এই যে ওভামা আপনাদেরকে রাখলো সারা পৃথিবী থেকে বললো একসাথে মানুষ যাবে কিনা খরচ দিলেও যদি তার পক্ষ থেকে খরচের ব্যবস্থা মানুষ বললো যে না আমরা তার তাকে যাবো না এক নম্বর আমি যাবো না আর বা কি আপনাদের এখানে আমি আমি যাবি না কে কে যাবেন এখানে হয়তো পাওয়া যাবে এই ধরনের লোক ঠিক আছে কিন্তু সুভার আল্লাহ দুনিয়ার সমস্ত সম্পদ মানুষের পরিকল্পনা দিয়ে যে কাজটুকু সম্ভব নয় সে কাজটুকু আল্লাহ হাব্বুর আলমিন ইব্রাহিম ইসালাত আসলাম আজ থেকে সাড়ে হাজার বছর আগে যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণার মাধ্যমে সম্ভব করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ কাপড় চোপড় খুলে সবকিছু খুলে আল্লাহ নির্দেশে একাকার হয়ে গিয়ে আল্লাহর মান্ডা হিসেবে পরিচয় দিয়ে লাভবাইক আল্লাহম্বাইক লাভাইক আলাহাই কিনা ধান দাম লাইসারি কা বলে সবাই একাকার হয়ে যাচ্ছে দুনিয়ার কোনো ব্যক্তির মেহমান নয় সুতরাং এটা এজেন্সির মেহমান নয় এজেন্সি আপনাকে নিয়ে যাচ্ছে আপনি টাকা দিয়েছেন বলে কিছু টাকার সুবিধা পেয়েছে তারা আপনি তাদের উপর চাপ দেওয়ার কিছুই নেই आपके प्रथम उपलब्धि करते तो मेहमान हिस्से दायित्व ग्रहण कर मिटे जाए दुनिया मानुष्टे मेहमान हो आसनी एशाह दे की आयोजन कर भाई একজন হাজি সাহেব বললেন যে মুজদালেফার মধ্যে এই হাজি সাহেবকে পেলাম আমরা তিনি মুজদালে সবাই এই খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে শুয়ে দেয় সবাই আল্লাহ আমরা তো একদিন আবার সবাই এভাবে কিন্তু এই আল্লাহর আকাশের নিচে অন্য জমিনের উপর সোজা কোথাও ইংলিশ বলেন সরকার হাজের ব্যবস্থাপনা আমাদেরকে এই ধরনের কষ্ট দেওয়ার জন্য কেন এনেছে जिन्हा कर दिए सिसेम चालू कर गुड सिसटेम गुड सिसटेम जी क्यों बुझे पे बुझते सत्यार তার অন্তরে উপলব্ধি হবে আমি সিস্টেমের ব্যবস্থা করতেন তিনি আপনাকে ডেকে এনেছেন তিনি করতেন তিনি করেননি তিনি এটাকে সিস্টেম করেছেন সুতরাং এটাকে মেনে নিতে হবে সুভান আল্লাহ সকালবেলা দেখি যে আজি মানে মিনার মধ্যেই রয়ে গেলেন সম্ভব না এখানে থাকতে হবে আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থা আপনার শরীর কেমন যে ভাই আমাকে মাফ করে দিন এই কথাটুকু উপলব্ধি করতে পারি আমরা আসলে সেখানে কোন ধরনের সমস্যা হয় না আর দুই সালে যখন গেলাম তখন মিনাতে এই জন্য বলছি এগুলো খুবই প্রয়োজন এগুলো সমস্যা এগুলো মাসালাজ নষ্ট করে দেয় এগুলো হজকেই বরবাদ করে দেয় তখন আমার ওই তাবুতে স্পেশাল হাজি সাহেব স্পেশাল হাজি সাহেব বা বিআইপি হাজি সাহেব আসলে কিন্তু বিআইপি বলতে কিছু নেই সবাই তো আল্লাহর মান্দা গিয়েছে সেখানে সেখানে বিআইপি বলতে কিছুই নেই কিন্তু বিআইপি হাজি সাহেব তো বিআইপি হাজি সাহেব একজন আমাকে বললেন যে থায় ব্যাপার কি বলে যে সুরি দেখছেন হজ রাখেন আগে তার কোরবানি দিই আপনার হজ রাখেন আগে তাকে কোরবানি দিই হজ এজেন্সির মালিক মালিক আমাকে মালিকের সাথে আমার দেখা হলো আমি বললাম যে উনি তো খুবই সংক্ষুব্ধ উনি তো খুবই সংক্ষুব্ধ রেগে আছেন তার সামনে আপনি আমার সাথে যাবেন সে আপনাকে হত্যা করবে আমার সামনে হত্যা করবে দেখি আমি আমার সামনে আসি তাকে আমি জোর করে নিয়ে গেলাম প্রথমে খুব চিন্তা চিন্তি করল অনেক কথাবার্তা বলল সর্বশেষ তাকে আমি বুঝালাম मिटमेंट करते समस्या मेहमान है आल्ला रब्दुल आलमी समस्त कमिटमेंट नष्ट करें तो लाभ हल अपार लाभ टी हो तो सब ध्वस कर दिल आल्ला घरे आल्ला रब्दुल आलमी मास सासे पवित्र स्थान से कांड करते जाव होते लोकता उपलब्धि करते पे समय आसार दावत दिए बासा जाओ जीवने जाब क्या जो अपना दावी जो आपना केव स्टार होटे मध्य थकते हज कर মানে হজ আগে মানে হজ করেছি কিন্তু দুইবার এমন হজ করেছি যেই হজ করার পরে আমি নিজে অনুতপ্ত হয়েছি গত বছর সৌদি সরকারের গেস্ট হিসেবে গিয়েছিলাম তা আমাকে ওয়ারা হাতের ময়দানে সাত ফাইভ সেভেন স্টার হোটেলের মধ্যে রেখেছে আমি অনুতপ্ত হচ্ছিলাম যে উনিশশো একানব্বই সালে আমি যেই হজ করেছি সেই হজ আমার এই হজের মধ্যে বিশাল পার্থক্য কতক্ষণ পরপর সে কি খাবেন क्यों फल नहीं आज जूस नहीं आब्बीस घंटार जा दुनिया थे आमादर के जानना महरूम कर दी बेपारत्य कल हजर पिकनिक चलते अदम्य आकार आयोजन मान एकेंडारी सबजेक्ट सब चे फिटी सब चीज़ गुरु एक खा दावा क्या हाजी सहेबराज का, का देखे मीना सब हज़ काफे छी दीर्घ दिन थे हजर सड़ित कारण अनेक हज काफे लागे देखे मीना मुजदारेफा आराफाते चौबीस घंटा चा विस्कुट কফি আডার্স সব চব্বিশ ঘন্টা রেডি মানে সব সময় আপনি খেতে পারবেন হাজি মধ্যে আছে এমন আছে যে যে আসলে আরাফাতের ময়দানে কাছে হাজি বলা দরকার ছিল যেটা বলার জন্য সে বাংলাদেশ থেকে এত কষ্ট করে গিয়েছে সেটাই তার বলা হয়নি ওই যে খাওয়া দাওয়ার মানে ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে মধ্যে পড়ে গিয়েছে তিনি মনে করে থাকেন যে তার এই এটাই অনেক এই হজ কা আয়োজন রয়েছে সব ধরনের বড় ব্যবস্থা রয়েছে কিন্তু এবারতের ব্যাপারে কোন খোঁজখবর নেই সেটা হচ্ছে সবচেয়ে উত্তম হজ কাফেলা আমার সম্মানিত সুদী সম্মানিত উপস্থিতি আসলে হজ এই উদ্দেশ্য না হজি আপনি ত্যাগের পরীক্ষা দিবেন দুইটি প্রশ্ন বলব দুটি কথা বলেছিলাম ইব্রাহিম আলীসাহ যেভাবে ত্যাগের পরীক্ষা দিয়েছেন দর্জির পরীক্ষা দিয়েছেন যখন পিতা পুত্র দুইজনেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করে গেল আল্লাহ তালা বলতেছেন ফেলে ম্যা দুইজনেই আত্মসমর্পণ করে গেল ওতাল এবং ইব্রাহিম আলী ইসলাতাম ইসমাইলকে জবে করার জন্য তার পাশ্ব দেশের উপর সুয়াই ফেললেন আর কাজ বাকি নেই একটাই বাকি আছে সেটা হচ্ছে গলার মধ্যে নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে এছাড়া আর কোন কাজ বাকি নেই তখন আল্লাহ সুবান তারা বলতেছেন ওপাধ্যে ইরা হুবে তখন আল্লাহ আব্দুল আলমীর পক্ষ থেকে এই নির্দেশ আসলো একথা বলবো আর আমি যে হতে থাকবে। এই মহাকুরবানি সম্পর্কে আহলুদ তফসির উল্লেখ করেছে এটাকে আল্লাহ রব্দুল আলমীর মহাকুরবানি বলেছেন এজন্য যেহেতু কেমন পর্যন্ত এটা জবে হতে থাকবে এর জবে শেষ হবে না মুসলমানরা শেষ হওয়া পর্যন্ত ওফাদাই নাহ বেজেম কত বিশাল দৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যদি আল্লাহ হতে চান যদি আল্লাহ রাব্দুলের কাছে আরো যদি আল্লাহ তারা সরাই সরাই দেখ এই অবস্থা যদি যেতে চাই এই স্ট্যাটাস যদি চাই তাহলে মানে যে গেলাম আর আসলাম হজের থেকে কিছু নিলাম কি নিলাম না হজ থেকে কিছু অর্জন করতে পারলাম কি পারলাম না এটা কোনো বিবেচ্য বিষয় নয় একটা বিবেচ বিষয় সেটা হচ্ছে হয় যে গেলাম কিছু তসবি কিছু জারামাজ তারপরে কিছু আতর রুমাল এই সেই তারপরে আমাদের মনে রাখ কতগুলো স্বর্ণ যেহেতু স্বর্ণের দাম মোটামুটি স্যারে তুলে কিছু কর্ম আরও ভালো পাওয়া যায় কিছু স্বর্ণ অলঙ্কার মানে কিনে নিয়ে আসলাম আদি সাহেব জিজ্ঞেস করলাম যে হাজি সাহেব কি আপনি নিলেনি শুধুমাত্র জানামাজ নিয়ে আসছে কোনো লাভ হবে কিনা জানামাজে আপনারা কি মনে করেন ওখানকার নামাজ ওখানে দেখে চলে আসছে ওখানকার ইমান ওখানে দেখে চলে আসছে तौहिदे तलविया तौहि दिए तौहिद कथायसे किस नहीं बंधुगण आर्जी एक प्रबादा लतुद्रक मानसिक सन्तुष्टि एम एक विषय लतुद्रकर्जन कर सम्भव न বুঝতে পেরেছেন কিনা আপনি যতই জানাবাজ নিয়ে আসেন আত্মীয় বিতরণ করে দেন একজনকেও খুশি পাবেন না আবার যে আমি আপনাদেরকে বলছি জানাবাজ কিনবেন না এটা বুঝবেন না খুশি পাবেন না কেন বহুবার শুধু একটা জানাবাজ দিয়েছে আরে মানে মনে হয় যেন আরো অন্যান্য জিনিস দিলে তিনি অনেক বেশি খুশি হতেন যতই দিবেন ততই তিনি বলবেন যে কি শুধু এটাই দিল কিছু দিতে কিন্তু যদি আপনি তাদেরকে আপনি নিজের যে সম্বল রয়েছে এই সম্বল নিয়ে এসে যদি তাদেরকে আলোকিত করার মতো কোনো সুযোগ পান তাহলে আপনাকে আর তারা কোনদিন জীবনে কথা বলবে না একটা যে হজ থেকে আমি এটা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ যাদের হজ কবুল আমি লক্ষ্য করেছি আমি দেখেছি আমার জীবনে উদাহরণ রয়েছে আমার কাছে উদাহরণ রয়েছে যাদের হজ কবুল হয়েছে আল্লাহ রাবুল্লা আলমিন দরবারে যাদের হজ আল্লাহ রব্ল আলমিন গ্রহণ করেছেন তাদের গোটা জীবন পরিবর্তন হয়ে গিয়েছে হজের মাধ্যমে জীবন পরিবর্তন হয়ে গেছে। জীবনের চেঞ্জ এনে নিয়েছে যে চেঞ্জের কারণে দেখা গিয়েছে যে তারা হজটাকে সত্যিকার নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছে সুতরাং হজ করলাম আল্লাহর ঘরে গেলাম আর আসলাম এতটুকু যথেষ্ট নয় বরং হজের মাধ্যমে আল্লাহর ঘরে গিয়ে সেখান থেকে কিছু বেনিফিট নিয়ে আসায় এটা হচ্ছে আমাদের কাজ ঠিক কিরা এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলম বলেছে তাদের জন্য যেগুলো কল্যাণ আমি দেখেছি এই কল্যাণগুলো যাতে কি করতে পারে তারা এখানে কল্যাণগুলো তারা প্রত্যক্ষ করতে পারে দেখতে পারে এবং সেগুলো লাভ করতে পারে এই জন্য মূলত তারা হয়ে আসবে এই কল্যাণগুলো সম্মানিত সুদীমন্ডলী সম্মানিত উপস্থিতি আল্লাহ হাবুল আলমীর মেহমান বাই ও ভনেরা আমি আসলে এই ভূমিকা এই জন্য দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই উপলব্ধি না আসবে চারটা উপলব্ধির কথা আমি বলব এই চারটা উপলব্ধি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে হজের মধ্যে হজের আহকামগুলোকে যেভাবে পালন করা দরকার যেভাবে সম্পন্ন করা দরকার সেভাবে সেটাকে সম্পন্ন করতে পারবো না এক নম্বর হচ্ছে যেটা সেটা হলো হজের এই সফর হচ্ছে মূলত মূলতের সফর এটা কোনো ট্যুরিজম নয় এটা কোনো পিকনিক নয় এটা কোনো আয়োজন নয় এটা কোনো আনুষ্ঠানিকতার নাম নয় এটা হচ্ছে ইবাদতের সফর আপনি গর থেকে বেরিয়ে গেছেন আহমদ রাহমুল রহমতুল্লাহ বলেন যখন হাজির সাহেব তার গর থেকে বের হলেন তখন তিনি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লেন বল সুফান আল্লাহ এই জন্য রসুল হুদাসী সাল্লাম যারা হজির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে তমধ্যে রসুল উল্লাহ সাল্লা সময় এক ব্যক্তিকে তার উঠ থেকে পরে গিয়ে এক ব্যক্তি মারা গিয়েছে মারা যাওয়ার পরে তাকে তোমরা গায়ের মধ্যে সুগন্ধি মাগবে না তারপর তাকে দাফন করে দাও তাই মূলা সে কিয়ামতে দিন করতে করতে উঠবে সুহান অর্থাৎ এই হাজি এই এহরাম গর থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আরম্ভ করে সে কেমত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এহরামকারী হিসেবে থাকবে আল্লাহ আল্লাহ আব্বুল আলমিনের হজ পালনকারী হিসেবে থাকবে সুতরাং এই উপলব্ধি আমাদের মধ্যে আসতে হবে যে আমি যে আমার থেকে বের হলাম এক নম্বর উপলব্ধি এটা ইবাদতের উদ্দেশ্যে বের হয়েছি এই সফরটুকু এখানে একটা কদম দিলে এটা এবাদত এখানে একটা কাজ করলে এটা এবাদত এটা কমপ্লিট পরিপূর্ণ গড়ে ফিরে আসা পর্যন্ত পুরোটাই এই এটা আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে এর সিস্টেম সম্পর্কে উপলব্ধি করতে হবে যে এই মধ্যে যেভাবে খামখেয়ালি করার কোন সুযোগ নেই অবজ্ঞা অবহেলা করার কোন সুযোগ নেই ঠিক এই সফরের মধ্যেও এই ধরনের কোনো কিছু করার সুযোগ নেই এই এই সফরের পরিপূর্ণ তিনটি বৈশিষ্ট্য আল্লাহ সব তারা মধ্যে বলেছেন অবকাশ এখানে নেই পুরুষদের জন্যও নেই বন্ধুদের জন্যও নেই এখন বন্ধুর জন্য আল্লাহ রাবুল আলমিন পর্দাকে ফরজ করেছে। এখন তিনি পর্যায় লঙ্ঘন করে যদি তিনি ফরজকে বাদ দিয়ে তিনি যদি আল্লাহ করতে এবং এই ফরজটুকু তার জন্য নিয়মিত করা হয়েছে আর হজকি নিয়মিত করা করা হয়েছে হয়েছে জীবনে কয়বার জীবনে একবার করা হয়েছে তাহলে নিয়মিত ফরজকে নষ্ট করে দিয়ে যদি তিনি একবার ফরজ গ্রহণ করার জন্য তিনি সারা দুনিয়ার বারোদের মধ্যে বিপর্যয় তৈরি করেন তাহলে সত্যিকার অর্থে তিনি আসলে হজে যেই মর্যাদা রয়েছে সেই মর্যাদাকে রক্ষা করলেন সে মর্যাদাটুকু রক্ষা করলেন না এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে আমাদের বন্ধুকে আমি অনুরোধ করবো যে করার উদ্দেশ্যে যদি আপনি সত্যিকার অর্থে বেরিয়ে পড়েন তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ আব্দুল আলমিনের দরবারে এটা বিরোধ করতে হবে যে আমি আল্লাহর বান্ধব আল্লাহ আব্দুল আলমিন যেভাবে আমাকে চলতে বলেছে ঠিক সেভাবে আমাকে চলতে হবে সে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আর এটা খুব কঠিন কিছু না এটা শুধু সিদ্ধান্তের বিষয় এতে কোন ধরনের টাকা খরচের কিছুই আর যদি মনে করেন স্কার্ফ কিনতে অথবা মানে বোরকা কিনতে কোনো টাকার সমস্যা হয় তাহলে আমাকে বলবেন বোরকার দোকান আমার মুদিনাতে শত শত পরিচিত লোক রয়েছে বলে দিব ফ্রি দিয়ে দিবে আমি যেতে হবে না আমি শুধু টেলিফোন করে বলে দিব আপনাদেরকে ফ্রি বোরকা দিয়ে দিবে পরিচয় রয়েছে লোকদের সাথে কিন্তু আল্লাহ আবুল আলমিনে আল্লাহর ঘরের উদ্দেশ্যে বের হবেন ফলেম্বর যে কাজটুকু নিষেধ করেছেন আল্লাহ রব্লুল আলমিন সেটা হচ্ছে কোনো ধরনের অস্থিরতা আমাদের সেখানে আসতে পারবে না সকল প্রকার অস্থিরতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে সকল প্রকার এটা পুরুষদের জন্য মহিলাদের জন্য সকল প্রকার অস্থিরতা থেকে নিজেদের মুক্ত করত এটা হল এক নম্বর যেহেতু অন্যথায় এই সফরটা আপনি নষ্ট করে দিলেন সফরটা সফর হবে কিনা যেহেতু আল্লাহ আলমিন এই সফরের জন্য তিনটা শর্ত করেছেন এক নম্বর হচ্ছে ফেলে কোন ধরনের অস্থিরতার সাথে সম্পৃক্ত হতে পারবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়লা নম্বর হচ্ছে কোন ধরনের গর্হিত কাজ हरामाग निषेधतर सफरत सफर हिसाब से पालन करते तीन नम्बर गर्भित क्या करते गुरुपूर्ण सुबह अबुलर हम हट हो जाए शतक आशी पार्सेंट हादसा हट हो जाए हटे ज गुरुपा के नष्ट कर सहयोग करेज दुख जनक बेपारे बात আপনারা হয়তো জানেন যে লন্ডনে রয়েছে লন্ডনের সবচেয়ে প্রসিদ্ধ ব্যক্তি শেখ আব্দুর রহমান মাদানি নাম শুনেছেন তো মনে হয় লন্ডনের সবচেয়ে প্রসিদ্ধ ব্যক্তি লন্ডন যে লন্ডন যে মসজিদটা রয়েছে মসজিদের ইমাম एकसाथे काश्मीर छ महिला तो दस्तुर मत गायर ओपर एम मारा मारलो चोखर सामने शुद्ध तक हमें किसाजे मध्यफ्रिक महिला इसे दस्तुर मत मारा शुरू करजटाटिकल विषय शैतन ये मैं इंधन जो है छोट्ट क्षद्र विषय झगड़ा विवाद देखे जाए सीट नहीं झगा विवाद देखे जाए অথচ এই সিট আসলে আপনাকে এখানে স্থায়ী দেওয়া হয় নাই দুনিয়াতে আপনার স্থায়ীরা আর কোথায় হজের মধ্যে এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে বাদ নিষেধ করা হয়েছে এই সফরের মধ্যে তিনটি জিনিস একেবারেই কমপ্লিটলি এই সফরে তিনটি জিনিসকে যদি কেউ করে থাকেন আবু মোহাম্মদ হাজমান তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তিনি আসলে শুধুমাত্র হজে আসলেনা গেলেন হজটা তার আসার যাওয়া আর এই হজের কোন লাভ করতে পারলেন না এই কারণে এখানে এই আয়তের মধ্যে আল্লাহ সুবাহ করবে হজের এই সফরে বেরিয়ে আসবে তার ফাল কোন অস্থিরতা থাকবে না গঠিত কাজ করবে না কোন ধরনের ঝগড়া বিবাদে হবে না এই হজের মধ্যে এটাকে এই রাসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন ফমান হাজ্জা। যে হজের নিয়ত করলো কোন অস্থার সাথে লিপ্ত করল না সে হজ থেকে প্রত্যাবর্তিত হলো এমন অবস্থায় যে অবস্থায় তার মা তাকে নিষ্পাপ শিশু হিসেবে জন্ম দিয়েছে ঠিক সেভাবে নিষ্পাপ হজ থেকে প্রত্যাবর্তিত হলো সোভান আল্লাহ এর ফুজিল্লা ইসলাম বলে দিলেন রাজ্যের মধ্যে সুতরাং আচ্ছায় আমাদের মধ্যে এ ধরনের নিষ্পাপ হতেন অপরাধ আমাদের গোটা জীবনেই ভরা আপনাদের হয়তো কয়েকজনের নাই আর কি আমি আমি জানি যে অনেকেই অপরাধ অপরাধ ভরা এই অপরাধ থেকে মেহরবানি করে মোবাইলটা একটু আপনারা যদি স্যালেন্ট করতে পারেন তাহলে আমরা একটু উপকৃত হব সময়টা আমাদের কাজ লাগবে এই অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে হলে এই পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করতে হলে তাহলে এই হজের যে बैशिष्ट कलाशिष्ट्य रक्षा करते मन करते बुझते इबादत सफर जो कर सफरते सफर नष्ट अनेस महादेश बक्तव्य के समर्थन कर सफर सफर नष्ट हो जाए क्योंकि हजर तीन ट्यू क्यों नष्ट तीन नष्ट कर ले तो पूरा शेष আর মধ্যে দু একটা নষ্ট করে তাহলে হজির যে ইবাদতের সফর হয়েছে ইবাদতের সফরটুকু সে লাভ করতে পারবে না এই জন্য এটাকে আপনি দুনিয়ার যে সফর করেছেন সারা পৃথিবীতে আপনি ওয়ার্ল্ড সফর করেছেন ওয়ার্ল্ডের অন্যান্য সফরের সাথে এই সফরকে করবেন না মেহরবানি করে এই সফরকে মনে করবেন যে এটা ইবাদতের সফর এটাকে এর সাথে তুলনা করবেন না কারণ এই সফরের বৈশিষ্ট্য অনেক বেশি এটা হল প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রসুল্লাহাম বলেন এই উপলব্ধি আমাদেরকে আসতে হবে সেটা হলো? আমরা যারা হজির উদ্দেশ্যে বেরিয়েছি এরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে আপনি আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়েছে। মুজাহিদ ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে তার যানমাল নিয়ে বেরিয়ে যায় তখন তার হিসাব তিনি এভাবে করছেন যে হয়তো আল্লাহর রাস্তায় আমি নিহত হয়ে শহীদ হয়ে যাব অথবা আল্লাহর রাস্তায় আমি যুদ্ধে জয়ী হয়ে গাজী হয়ে সেখান থেকে বেনিফিট নিয়ে ফিরে আসব। এই দুইটা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে এখন আপনি আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছেন আল্লাহরে হজ করার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ রাস্তায় আমাকে এই রাস্তাতে যেই ফজিলত রয়েছে যে মর্যাদা রয়েছে যে মর্যাদার কথা রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে সেই মর্যাদা নিয়েই আমাদেরকে ফিরে আসতে হবে এই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আর একটি হাদিসের মধ্যে বলেন্লাহ তিন দল লোককে আল্লাহ রব্বুল আলমিন তার জিম্মদারিতে নিয়ে যান তার জিম্মাদারিতে নিয়ে যান আল্লাহ সুবাহা তার জিম্মাদারিতে নিয়ে যান এই তিন দলের মধ্যে একদম হচ্ছে আল হজ যারা হজ করে থাকে এবং উমরা করে থাকে তাদেরকে আল্লাহ সুবাহ তার জিম্মদারিতে নিয়ে যান এরা আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহ রাস্তায় বেরিয়ে দেওয়ার হচ্ছে আল্লাহ রব্লুল্লা আলমিনের জিম্মায় চলে আসে কিন্তু আল্লাহর এই জিম্মাকে নষ্ট করে আমি যখন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত থেকে আমি আল্লাহ রব্বুল আলমিনের না চলে যাই তখন আল্লাহ রব্বুল আলমীর জিম্মা আমার কাছ থেকে উঠে যায় আমার কাছ থেকে আল্লাহ সোভান হবে তারা যে জিম্মা রয়েছে সেই জিম্মা উঠে যায় আল্লাহ আল্লাহ আব্বুলের কারণে আমার কোন কাজের কারণে উপলব্ধি আপনার মধ্যে থাকতে হবে যখনই কোনো কাজ আসবে যখনই শয়দান এসে আপনাকে একথা বোঝানোর জন্য চেষ্টা করবে যে এই কাজটা তো করে ফেলতে পারো সুযোগ আছে বা এই ধরনের কথা তো বলা যেতে পারে বা উমুকের সাথে এই ঝগড়া করা যেতে পারে যদি যখনই শয়তান এসে আপনাকে এই কথা বুঝাবে তখনই সাথে সাথে আপনি মনে করবেন যে আমি তো আল্লাহ রাস্তায় বেরিয়ে এসছি আপনার উপলব্ধি এটা থাকতে হবে যে আমি তো আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়েছি আমি আল্লাহ রাস্তায় বেরিয়ে এসেছি সুতরাং আমার পরিবর্তন এখানে অবশ্যই আমি এই কাজগুলো করার মতন আমি এই কাজগুলো করার মতন এটা হল দ্বিতীয় নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে এই যে সফর আমরা করছি এই উপলব্ধি আপনা থাকতে হবে এই সফর আমি করছি মূলত এমন জায়গায় সফর করছি যেটাকে আল্লাহ সুবান তারা বলেছেন আল বেলাদুল হারাম হারাম শহরে সফর করছি দুনিয়ার যেখানে সফর করেন না কেন সেখানের সফরের এই সফরের গুরুত্ব এই সফরের মর্যাদা এই সফরের অবস্থান অনেক বেশি অনেক বড় এই জন্য যেহেতু এটা হচ্ছে আল বেলাদুল হারাম বেলাত হারাম হারাম শহর বারা ধরছে শহর আরবি যাবেন তো আপনারা সবাই তাহলে আপনাদেরকে কিছু কিছু আরবিও শিখে দিতে হবে নাম লাগুলো না শিখে গেলে তো সেখানে গিয়ে উল্টা পাল্টা করে ফেলবেন খামসা শিখে দেবেন খামসা মানি পাঁচ ঠিক আছে আশারামানি দশ নাহলে তো চলতেই কষ্ট হয়ে যাবে এই জন্য বারা শহর হারাম হারাম শহর হারাম শহর ঠিক আছে হারাম শহরে যাচ্ছে হারামে দু কি অর্থ হারামের অর্থ হচ্ছে দুটি पवित्र निषिद्ध हराम पवित्र निषिद्धा कर सर्वप्रथम शहर पृथिवीर सर्वप्रथम गडटुकु शहर मध्य अल्लाह अब्दुल आराम प्रतिष्ठा कर প্রতিষ্ঠা করেছেন স্থাপন করেছেন লাল্লা মুবারকা বাক্কা নগরীতে এটা মক্কার নাম দেওয়া হয়েছে কেন মুবার এটাকে বরকতময় করা হয়েছে এর আরেকটি মর্যাদার বিষয় হচ্ছে এটা বরকতময় এর বরকতের কথা আলোচনা করতে শুরু করলে আজকে রাত কালকে রাত শেষ হয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না এই বরকতের জন্য দোয়া করে গেছেন ইব্রাহিম আল্লাহুল আলমিনের কাছে তখন আল্লাহ সব আয় তারা কোরআনে মধ্যে বলেছেন পৃথিবীর যত ফল হবে সব ফল এখানে নিয়ে আসবে হবে কোরআনের মধ্যে বলা হচ্ছে এটা আমার বক্তব্য নয় আজকে দেখবেন আমি গতবার হজে গিয়ে তালাস করতেছিলাম আমি একটা ফলকে খুব পছন্দ করি কাকা নাম এটার এটা আপনার খেয়েছেন কিনা কেউ একজনে করতে আমি খুব পছন্দ করি কিন্তু গত না কোথাও কাকা হজের সময় এবং রমজান মাসে বের হয় হজের সময় পাওয়া যেত আমরা যখন সৌদি আরব ছিলাম তখন আমরা খুব পছন্দ করতাম বিশেষ করে আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করত আমি তালাশ করতেছিলাম গত বছর আমি পাইনি সিরিয়া থেকে আসে মনে হয় যাই যত রকমের ফল সেই ফলের বাজারে গিয়ে দেখবেন যত রকমের সবজি সুমান বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে পাওয়ার মানে কথা ছিল যেখানে যেখানে সবজির মানে মহারাজ্য সেই সবজি যেখানে উৎপাদন সেখানে যেটা পাওয়া যায় না সেই সবজি পাওয়া যায় সৌদি আরবের সবকিছু পাওয়া যায় আমি আল খাবজিতে গিয়েছি এটা হচ্ছে মদিনা থেকে পূর্ব দিকে পূর্ব দক্ষিণ দিকে প্রায় ষোলোশো থেকে সাড়ে ষোলোশো সেখানে গিয়ে রমজান মাসে আমি এবং আমার ওয়াইফ আমরা দুইজন ছিলাম তখন আমরা অতিরিক্ত সংখ্যা ছিলাম না মাত্র দুইজন ছিলাম সংখ্যায় তখন একবার প্রথম সময় যখন সে গিয়েছে তখন আমি গিয়ে দেখি যে বিশ থেকে চল্লিশ কেজির মতো হবে একটা কুমড়া আমাদের আমার কাছে নিয়ে আসতে বলছে শেখ আপনাদের আপনাদের রাত খাওয়ার দিয়ে গেলাম কুমড়া চল্লিশ কেজি মতো হবে আমি বলছি কি এটা চল্লিশ কেজি হয়ে দাঁড়াবে যেটা বাংলাদেশে তো আসবে বলি ফেললাম যে এটা মূলত বরকতময় এটাকে মুময় করা হয়েছে সব দিক থেকে এবং গোটা বিশ্ববাসীর জন্য হেদায়তের স্থান এখানে গিয়ে যে হেদায়ত নিয়ে আসতে পারলো না সে আজমিরে গিয়ে হেদায়ত নিয়ে আসবে তার হেদায়ত আর দুনিয়ার কোথাও নেই আজমির ছাড়া তার হেদায়ত দুনিয়ার কোথাও নেই ওই শাহজালালের কবর সিলেটে ছাড়া এই জন্য শহর এটা পবিত্র শুধু পবিত্র নয় এর আরেকটি নাম দিয়েছেন কোরআনে কারিমুল আমিন তারপরে কি ওয়ুর তিনও কিন্তু সৌদি আরবে হয় না জৈতুন কিন্তু সৌদি সব কিন্তু বাইরে তিন এবং এরপরে এই শহরে নিরাপত্তা দেওয়া হয়েছে ইব্রাহিম আলীসালাম যে দোয়া করেছিলেন এই দোয়ার মধ্যে একটা দোয়া এটাও ছিল রিজুক আহান इब्राहिम अल्लास्लाम दुआ करल इमानदारती इब्राहिम अल्लाई सल्लम दुआ जी काफे दुआ नहीं आ खूब सुंदर बुझे कफर खेते तो काफे खेते होना আপনি নিরাপদ শহরে পরিণত করুন আস্তার এবং এই শহরের অধিবাসী যারা আছে তাদেরকে সমস্ত ফল দিয়ে আপনি তাদেরকে ঋষিকের ব্যবস্থা করে দিন মিন হুম মান আনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান আনে তাদের আল্লাহ তারা বাড়িয়ে দিলেন বললেন যে এই গোয়া একটু ইনকমপ্লিট হয়ে গেছে ওয়াম্যান কাফেরাও এখানে কিন্তু পেয়ে যাবে যারা কুহুরি করবে তারাও এখানে খাওয়ার ব্যবস্থা থাকবে খাওয়ার ব্যবস্থার দায়িত্ব কার আল্লাহ তালার এই জন্য আল্লাহ তারা সেটা যোগ করে দিলেন ওয়াম কা সৌমাতি ও খালি অল্প কিছুদিন তাদেরকে অবকাশ দিব সুযোগ দিব সুমাতিরা যাবিন্নার তারপর তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ট্রেনে নিয়ে তখন তারা বুঝবে যে কি আল্লাহর আব্দুল আলমিন এখানে এটা যোগ করে দিলেন ইব্রাহিম আলী করলেন ইব্রাহিম শহরে পরিণত করার জন্য এর মধ্যে মাকাম ইব্রাহিম রয়েছে আল্লাহর আব্দুল আলমিনের স্পষ্ট নিদর্শনগুলোর অন্যতম এক কি গিয়ে দেখতে পাবেন নিজের চোখে দেখতে পাবেন যদি এখন বীজের মধ্যে যায় হয়তো দেখতে পাবে না কিন্তু বীজ যখন কম তখন গেলে সব দেখতে অগণিত সুস্পষ্ট নিদর্শন সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম সেখানে রয়েছে এরপরে আল্লাহ তারা বলছেন আর যে এই শহরের মধ্যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে আপনি ডুকলেন তখন আপনি নিরাপদ নিরাপত্তা লাভ করলেন शुद्ध मानसा दिए उड़ पाखी आकाशन मध्य पाखी की पशु आज से आराम कर जगह उठे से সবাই নিরাপত্তা আল্লাহ করে দিয়েছেন প্রেসিডেন্ট হাউসে যখন আপনি যাবেন তখনকার অবস্থা আর আপনি আপনার ঘরে কোথাও যাচ্ছেন অথবা আত্মীয় বাড়িতে যাচ্ছেন সেটা কি এক অবস্থা হবে অবশ্যই না অবশ্যই না আমার সময় তো আজি সাহেব এই উপলব্ধি থাকতে হবে এটা হচ্ছে বালাদুল হারাম হারামী মধ্যে বলেন আল্লাহ রবীন্দ্র করেছে সৃষ্টি করেছেন সেদিন ঘোষণা করে দিয়েছে এটা হারাম সুতরাং এখানে কোনো অশ্লীল কাজ নিষিদ্ধ কাজ এখানে কোন হত্যাযোগ্য এখানে কোন ধরনের অস্ত্র বহন করা এগুলো কমপ্লিটলি নিষিদ্ধ যারা করে থাকে তারা ইসলামের দুঃশন ছাড়ার কিছুই না তারা ইসলামের দুঃশন ছাড়ার কিছুই এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ শহর এটা একটা নিরাপদ শহর এই শহরের মর্যাদা উপলব্ধি করে তারপরে আপনাকে এই শহরে যেতে হবে আপনি কোন শহরে যাচ্ছেন কোন মর্যাদাপূর্ণ শহরে আপনি যাচ্ছেন এরপরে যে পয়েন্টটি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে हम अनुभूति अंतर मध्य उपलब्धि आसते होता हल्की रामबिया घोषणा दी जे जवाब दीची जे हाजिर घोषणा दीची रब्बेक आल्लाब्बाइक घोषणाटुकुमें दीराम मध्यमे उपलब्धि करते जो मूलतः घोषणा हमेशा এই ঘোষণার অর্থ হচ্ছে আমি নিজেকে আল্লাহ রবীন্দ্রের দরবারে আল্লাহ রেশ করতেছি হাজির আপনার কাছে যে হাজিরি দেওয়ার কথা ছিল এই উপলব্ধি আপনার আসতে হবে রাব্বুল আলমিনের দরবারে গিয়ে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমের দরবারে গিয়ে আসলে কি আপনি সত্যিকার হাজিরি দিতে পেরেছেন সত্যিকার হাজিরি দিচ্ছেন না আপনি যেই হাজিরি দিয়েছেন এই হাজিরিটা শুধুমাত্র মুখে হাজির সবকিছুই হারাম পোশাক হারাম খাওয়া দাওয়া হারাম টাকা পয়সা হারাম লেনদেন হারাম সমস্ত কর্ম হারাম অশ্লীলতার সাথে জড়িত মিথ্যার সাথে জড়িত সবকিছুর মধ্যে জড়িত আজ তিনি বলতেছেন লাভবাহক আল্লাহ লাভবাহিক আসলে এই তাল বিয়ার কোন মূল্য হবে কি না। এই আল্লাহ আব্দুল আলমের কাছে এই হাজিরি দেওয়ার কোন মূল্য হবে না এই হাজিরি আসলে উপলব্ধি করতে হবে যে হাজিরি দিচ্ছি এই হাজিরি সত্যিকার আল্লাহ আব্দুল আলমিনে দেওয়ার যোগ্য হয় আমি আল্লাহ আব্দুল আলমিনে হাজিরি দিচ্ছি কিনা এই হাজিরি যতক্ষণ পর্যন্ত এই হাজির জন্য প্রস্তুতি না নিব ততক্ষণ পর্যন্ত এই হাজিরি আমি আসলে দিলে না যেভাবে দিব সেভাবে গ্রহণযোগ্য হবে না এরপরে লাস্ট যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে এই হামের মাধ্যমে আমাদের আরেকটি উপলব্ধি রয়েছে সে উপলব্ধি খুবই গুরুত্বপূর্ণ সেটা হল সুভান আল্লাহ আল্লাহ সুবানা তার ঘরের প্রকৃত সম্মান দেওয়ার জন্য আল্লাহর ঘরের সাথে আমরা সম্মান দিতে পারি এই আল্লাহর ঘরের সম্মান দেওয়ার জন্য আল্লাহ সুবান হয় তারা আমাদেরকে আল্লাহর ঘরের চতুর্দিকে একটা নির্ধারিত মেকাজ সীমারেখা করে দিয়েছেন আল্লাহর ঘরের চতুর্দিকে একটা নির্ধারিত মেকাজ সীমারেখা করে দিয়েছেন যেই সীমারেখা আল্লাহর মেহমান হাজি সে অতিক্রম করার কোন অবকাশ নেই যতক্ষণ পর্যন্ত তার সমস্ত পরিচয়কে ভিনিবে না পোশাক খুঁড়ে চাদর এখন তো আর আজ সাইফুল্লাহ কিনা আমরা তো দেখলে মদিনা ইউনিভার্সিটিকে পিএইচডি করেছেন ডক্টর সাইফুল্লানা আপনি যে কেউ রাস্তা দেখলেও আপনি ডক্টর সাইফুল্লেনা যেহেতু এন দেখে ইসলামিক টিভিতে নিয়মিত প্রোগ্রামে দেখে এজন্য সবাই মনে করে যে মানে রাস্তায় বাসের মধ্যে যেখানে দেখা হোক না কেন সবাই মনে করে যে হ্যাঁ হ্যাঁ আমার সমস্ত কিছু সব খুলে তখন কিন্তু আর পরিচয় নেই ইঞ্জিনিয়ার আপনি কি পুলিশের দারোগা আপনি কি এস আপনি কি বাদশাহ আপনি কি সাধারণ লোক না ফকর আব্দুলিল্লা শুধু আল্লাহর গোলাম এই পরিচয়ে নিয়ে আসত এই মক্কা নগরী থেকে আল্লাহ থেকে একেবারে উত্তর দিকে এটা তো উপর দিকে উত্তর ঠিক না উত্তর দিকে এখানে আবিহারে আলী চারশো কিলোমিটার চারশো বিশ কিলোমিটার দূরে আবিয়ারে আলী হচ্ছে জুল হলাইসা মদিনাবাসির মিখাতা এই মুদিনা এবং মুদিনা অঞ্চল থেকে এই দিক থেকে যারা আসবে সবাই এখান থেকে হেরাম করে আসবে এখানে এসে সমস্ত পরিচয় খুলে ফেলতে হবে পরিচয় যতক্ষণ পর্যন্ত না খুলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ করে তাজিম করতে পারবে না শুধুমাত্র দুইটা কাপড় সাদা কাপড় নিয়ে এখান থেকে শুরু করতে হবে এই উপলব্ধি আসতে হবে যে আমার সমস্ত পরিচয় থেকে একটা পরিচয় আমি চলে আসছি এই আমি বলেছি এহরাম হচ্ছে মুসলমানদের মুসলিম উম্মার মুসলমানদের ঐক্যের একমাত্র দলিল এবং আল্লাহ হাব্বুল আলমীর উবুদিওতের একমাত্র দরিল পূর্ব দিক থেকে আপনারা যাবেন থেকে পূর্ব দিকে এটা হল উত্তর এটা হল দক্ষিণ তারপরে এটা হবে কি পূর্ব আর এটা হল পশ্চিম এখানে জিদ্দা থেকে পঁচত্তর কিলোমিটার মক্কা থেকে পঁচাত্তর কিলোমিটার কাছাকাছি জায়গায় ম্যান থেকে মূলত আমাদের করতে হয় কত বছর হবে দশ কত বছর ইয়ালামলাম থেকে করেছেন ইয়ালামলাম কোন জায়গায় ইয়ালোম কোন জায়গায় এটা ইয়ালমলম কোন জায়গায় ইয়ালমল থেকে করেছে না। ইয়ালোম থেকে এহরাম করা হয় না ইয়াল থেকে শুধু ইয়ামানবাসী হাম করত ইয়ালোম থেকে বর্তমানে এটাকে ইয়ালিয়া বলা হয় তাকে ইয়ালমের বর্তমান নাম হচ্ছে সাহিয়া ইয়ালম থেকে বর্তমানে এহরাম করা হয় না ইয়ামানবাসী যারা আছে তারা ওয়াদি মোহরম থেকে এহরাম করে থাকে আর এই ওয়াদি মোহর হচ্ছে এখান থেকে আঠাত্তর কিলোমিটার আসাইল থেকে এই জায়গায় আঠাত্তর কিলোমিটার আর পঁচাত্তর কিলোমিটার হচ্ছে কর্নঝেল কর্ন থেকে মূলত এহারাম করা হয় তাকে আমরা যারা এই পূর্বাঞ্চল থেকে যাই এরা সবাই ফ্লাইটে যেহেতু জেরদায় গিয়ে সবাই ফ্লাইট এজন্য এই অঞ্চল দিয়ে তারা কি করে প্রবেশ করে সবাই এবং কর্নুল মানাজেল এটা হল কিলোমিটার এখান থেকে যখন আপনি যাবেন তখন ঘোষণা দেওয়া হবে ফ্লাইটের মধ্যে ঘোষণা দেওয়া ফ্লাইটের মধ্যে বলে হয় এখন আমরা নিকাট অতিক্রম করবো মিনিটের মধ্যে অথবা পাঁচ মিনিটের মধ্যে অথবা পনেরো মিনিটের মধ্যে তখন আপনি এহরামের নিয়ত করবেন তখন বোনেরাও নিয়ত করবে তখন পুরুষরাও নিয়ত করবে কিন্তু একজন লোকে পরামর্শ দেয় যে এয়ারপোর্ট থেকে এহরাম করে যাওয়ার জন্য তখন এয়ারপোর্টে ঢুকার আগে কেউ কেউ গর থেকে এরাম করে চলে যায় আবার কেউ কেউ এয়ারপোর্টে গিয়ে এহরাম করে ফেলে এটা মূলত সুন্নায়ের পরিপন্থী শূন্য হচ্ছে এয়ারপোর্ট থেকে এহরাম করার জন্য শূন্য হচ্ছে এয়ারপোর্ট থেকে এহেরাম করবে তাহলে না শূন্য হচ্ছে মিকার থেকে হেরাম করবে এয়ারপোর্ট থেকে এহরাম করবে না একজন লোক এয়ারপোর্ট থেকে এহরাম করে ফেলছে মুসিবতের মধ্যে দেখেছেন এজন্য জন্য খেয়াল রাখতে হবে মানে একটা ছোট ভুল হয়ে গেলে কিন্তু বড় ভুল সেখানে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুনারটুকু যদি তিনি গ্রহণ করতেন তাহলে তিনি এয়ারপোর্ট থেকে কি করতেন না এহরাম এহরাম করতেন না তিনি মেকআপ থেকে এরাম করতেন আর যদি মিকার থেকে তিনি এরাম করতেন তাহলে তার এই সমস্যাটুকু হতো না আমরা মেকআপ থেকে হেরাম করবো কোনটা এরাম কোনটা হাম যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই নির্ধারিত সীমারেখা করা হয়েছে চতুর্দিকে নির্ধারিত সীমারেখা দিয়ে দিয়েছেন আমার এই অঞ্চলে একটা নির্ধারিত রেখা দেওয়া হয়েছে এটা ২২০ কিলোমিটার তাকে রাবেক বলা হয়ে থাকে এটা সিরিয়াবাসীদের জন্য এই করা হয়েছে এভাবে আল্লাহ একটা নির্ধারিতাসীর জন্য মানে আল্লাহ রব্বুল আলমীর মদিনাবাসীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করবেন এই মদিনাবাসীর মিকাচ হচ্ছে চারশো কিলোমিটার আর বাকি সমস্ত বিকাশগুলো আরো কম অনেক কম কম কিন্তু মদিনাবাসীর মিকাত হচ্ছে সবচেয়ে লম্বা মেকাজ যেহেতু চারশো বিশ দূর থেকে আল্লাহ গড়ে সম্মান করার জন্য তারা কি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে নাহুল আইফা থেকে আবিয়ার আলী থেকে হরাম করেছেন এই জন্য যে এটা হচ্ছে সবচেয়ে দূরের মিকাপ এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদার বিষয় সম্মানিত আল্লাহ মেহমান হাজি সাহেবান ভাই বোনরা এই জন্য মিকাত থেকে যখন এহরাম করবে যখন এহরামের কাপড় খুলবে स्वाभाविक पोशाक आज तक खुलबे खुले जो सदा जुटा कपड़ पड़े तकलब्धि समस्त अहंकार समस्त बरब समस्त पदम समस्त क्षमता सबकि रेखे आ रेखिया जब जो क्यों मिकाते रेखे ना जाए सत्य कदा हमेशा हजर मध्य गंडगोल करब सत्य मध्य হয় যে আকামগুলো সুন্দরভাবে আদায় করা দরকার সে আঁকামগুলো সুন্দরভাবে করতে পারবেন না প্রসঙ্গ বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি সেটা জন্য আল্লাহরুল কাদের জন্য করেছেন। কাদের জন্য এই কাপড় দুইটা বলবে কারা সাদা কাপড় পুরুষরা বলবে আমাদের বন্ধের আল্লাহ রব আলমিন আল্লাহর করেছে বেশি আলিম করার জন্য যাতে করে আল্লাহ করেছে তাদের হ্যাসমত তাদের মর্যাদা আরো বেশি তাদের পর্দা আরো বেশি মর্যাদাপূর্ণ এই জন্য সাদা কাপড় পশাক পড়লো না তাদেরকে আল্লাহবুল আলমী অবকাশ দিলেন যাতে করে তার হেসমত তার যে মর্যাদা ইসলাম দিয়েছে তার যে গুরুত্ব ইসলাম দিয়েছে সেই গুরুত্বটুকু প্রতিষ্ঠিত থাকে এই আল্লাহ সুবান ও তারা তার কাপড় স্বাধীন করে দিয়েছে তাকে শুধু রাসুল উল্লাহাম একটা কথা বলে দিয়েছেন দেখবেন চোখ খোলা রাখার জন্য দুইটা খালি জায়গা আর পুরোটা মুখ ঢাকার জন্য ব্যবহার করা হয় তাকে এটাকে নেকাপ বলা হয় এই নেকাপ করবে না এটা পড়তে নিষেধ করা হয়েছে ওরা লোক উফ আর হাত মুজা পড়বে না हाथ मूजा करते हैं मन आलोचना करा आज के आलोचनारंशल्धिर कथागुल এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহর নগরীর মধ্যে রয়েছে এর মধ্যে আল্লাহরকে আল্লাহ আলম প্রতিষ্ঠা করেছেন মসজিদ হারামসিদুল হারাম মসজিদুল হারাম এর গুরুত্ব অপরিসীম এর ফুজিরত নিয়ে আলোচনা করার सूझ नहीं आलोचना सूसल सल्लाम आदितर मध्य बोले एक लक्ष आ सलाबने एक लक्ष्य सरत हम पचि छह मास बीस दिन না বছর আদায় করে তাহলে একমাত্র আর যদি পাঁচপাত্ত সালাদ কোন ব্যক্তি আল্লাহর ঘরে আদায় করে তাহলে দুইশ বছর মাস দশ দিনের আদায় করার ফজিরত সে লাভ করবে দুইশ বছর নয় মাস দশ দিনের লাভ করবে দুইশ বছর তো মনে হয় নাই আছে কিনা কত মর্যাদাপূর্ণ স্থানে গিয়েছেন তিনি কত গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছেন যদি এটাকে উপলব্ধি করতে না পারে তাহলে সত্যি কথা হচ্ছে তিনি আসলে আল্লাহ রাবুল আলীনের প্রতি তার যে ইমান তার যে আস্থা তার যে বিশ্বাস সেখানেই কোন মৌলিক রয়ে গেছে এই জন্য এই আল্লাহ ঘরের মধ্যে বসে আমাদের যেই হোটেল আছে হোটেলের মধ্যেই বাদত মানে নামাজ আদায় করবো বললাম হোটেলের মধ্যে আদায় করলে তো আপনি থাকতে পারতেন আপনি তো আসলে হোটেলের জন্য আসুন আমি আজি সাহেবের জন্য আসতেন হোটেলের জন্য আল্লাহ আল্লাহর নবীর প্রতিষণ করেন আপনি আল্লাহর ঘরে এসেছেন ঠিক কিনা তবে হোটেলে থাকে আপনি কি জন্য মানে আল্লাহর ঘরের ঘরের মানুষেরা হোটেলের সাথে মিলিয়ে দিচ্ছেন যদি ওলামাই কালামের খেলাফ রয়েছে প্রসঙ্গতে এই বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে সমস্ত হোটেলগুলো মসজিদে হারামের মধ্যে অন্তর্ভুক্ত মসজিদে হারাম বলতে হারাম যে সীমারেখা রয়েছে এই সীমারেখার মধ্যে অন্তর্ভুক্ত ওলামাই কালামের বক্তব্য হচ্ছে এগুলো সবগুলোর মধ্যে ফজিরতের দিক থেকে সমান নামাজের ফজিলতের দিক একই সমান কিন্তু মসজিদ জামাতের মধ্যে অংশগ্রহণ করা আর হোটেলের মধ্যে একা কি নামাজ পড়ার ফজিরত একই না এটা কোনদিন এক নাই এটা খো পার্থক্য না গিয়ে মানে হোটেলের মধ্যে থাকার চেষ্টা করা এটা মূলত হাজির হাজির সেখানে ইবাদত করার জন্য যাতে করে এই ফজিলত আমরা পেতে পারি সম্মানিত হাজির এগুলো আমরা মূলত আজকের আলোচনার একটা ভূমিকা দিলাম ভূমিকাটা একটু লম্বা হয়ে গেছে সম্ভবত না এখন আমরা মূল আলোচনার মধ্যে যাবো भूमिकारो जोलब्धि होते आल्लर घर उद्देश्य जाने तेन क्या जिन तेन सफरे जाते होते भूमिका टुकु दिल भूमिकार विषय आलोचना करजर प्रस्तुति प्रत्येक प्रत्येक क्या प्रस्तुति প্রত্যেকটি ইবাদতের জন্য প্রস্তুতি আছে দেখেন আল্লাহ প্রত্যেকটা ইবাদতকে এমনভাবে আমাদের উপর ফরাজ করে দিয়েছেন যে এই ইবাদতের আগে নামাজের আগে তাহারাতের ব্যবস্থা করা হয়েছে ঠিক কিনা নামাজ সলাতের আগে তাহারাতের ব্যবস্থা করা হয়েছে যাতে করে সলাতের মধ্যে আপনার মনোসংযোগতা সলাতের মধ্যে আপনার খুশ খুদ সরা মধ্যে আপনার বিনয় আল্লাহ ভীতি এগুলো সরাতের মধ্যে যথাযথ হয় আরেকটা প্রস্তুতি দিয়েছেন দিয়েছেন কিনা সেটা হচ্ছে আজহর সাহারি খাওয়া যাতে করে আপনি বুঝতে পারেন যে আমি আগামীকাল সিয়াম পালন করবো তাহলে আপনার অন্তরের মধ্যে এই উপলব্ধি থাকবে না যে আমি সিয়াম রোজাদার অন্তপক্ষে একটু প্রস্তুতি আপনি নিয়ে সিয়াম এর জন্য আপনাকে মানে সেহারি খাবার তাই না এবার একা তার সাহারু আজের মধ্যে এসেছে তার তোমরা সাহারি করো তাই না এবার একা সেহের মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে সেহের মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে प्रत्य प्रस्तुति समय शुद्ध पॉइंट बोले गावर्त समय चिंता कर लेते हैं किस्तुतिस्तुगत प्रस्तुति নৈতিক প্রস্তুতি গুলো আমি আপনাদের সামনে একটি একটি করে আলোচনা করব এক নম্বর আমি আলাফাতের ময়দানে বহু আদিসাবকে শুনেছি লিপন করে আল্লাহ ময়দান থেকে বলে এখন আল্হাজ এখন থেকে হজ হই গেছে আলাহাতের ময়দানে চলে এসেছি এখন থেকে আর নাম आगे का चलो ना एन के नाम हम्हाज मानी निजे नाम के आल्ज करार्जन जो हजा की बंधुगण आल्ला मेहमानगुण सामान्य नियतर कारण जी आपनार हजटुकु नष्ट हो जाए शुद्ध हज तो नष्ट होना हजर सकते टाव चले जाए क्या टिकाट नष्ट हो जाए बुझे बुझे पे তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আপনি কষ্ট করে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত ইখলাস আপনার মধ্যে আসবে আপনার আল্লাহ না এবং একটা হজের বেনিফিট লাভ করতে হলে হজের হজের যেই মানে ফায়দা আছে এই উঠাতে হলে আমাদেরকে এখলাসের সাথে কি করতে হবে হজটা হজের নিয়ত করতে হবে একেবারে নিরঙ্কুশভাবে খালেস আল্লাহর জন্য করতে হবে হজটাকে এখন কাকে বলা হয় আমি দীর্ঘ আলোচনা করেছি বিভিন্ন সময় বিভিন্ন যারা আমার আলোচনার মধ্যে ছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচনার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সমস্ত গুণা অপরাধ থেকে অবাধ্যতা থেকে আল্লাহ রাবুল আলমিনের কাছে তবা করে নিতে হবে গুণা তো আমাদের জীবনে অনেক অপরাধ তো আমাদের জীবনে অনেক অবাধ্য তো আমাদের জীবনে অনেক এই অবাধগুলো থেকে আল্লাহ কাছে তো করে নিতে হবে প্রস্তুতি এই সমস্ত গুনা থেকে নিজেকে দূরে সরাই নিয়ে আসতে হবে কোন এক ব্যক্তি গুণের সাথে লিপ্ত আছে গুণার মধ্যে নিজেকে ডুবে রেখেছে আর সে আল্লাহ কাছে গিয়ে যদি লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে কোনো লাভ হবে কিনা তারা আসলে আগে লাভবাহিক বলার আগে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলার আগে ডিসিশন নেন সিদ্ধান্ত নেন যে আল্লাহ রব্লুল্লা আলমিনের কাছে তবা করে গুনা থেকে আগে প্রত্যাবর্তিত হতে পারবেন কিনা গুনা থেকে প্রত্যাবর্তিত না হয় এই আব্বাইকের কোন নাম নেই আল্লাহ রব্লুল্লা আলমিন এই লাভবাইকে জবাব দেবেন না আল্লাহ রব্লুল্লা আলমিন এই আব্বাইকে জবাব দেবেন না এই জন্য সমস্ত গুনা থেকে আগে তবা করে নিতে হবে তবা মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়া আমরা মনে করি তবা তবা আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ মনে মুখে মুখে এটা বলে দিলেই তবা হয়ে গেল আর কি আসলে কি এটাকে তবা বলা হয় কিনা এটা তবা না। बा करते नम्बर प्ती नम्बर प नम्बर प मानुषर हक्कुल बहु हक्कुल बो मानुष्ठ हक नष्टि हक कर बक नष्ट कर मदालंग मानुषे मुक्त करा একজনের গিবত করেছেন তার হক কিন্তু জানে না কেয়ামত হুদাস ইসলাম প্রশ্ন করলেন এটা দ্রুণ তোমরা কি জানো কোন ব্যক্তি কপদক্ষিণ একেবারে নিঃস্ব কেয়ামতদিন আল্লাহ রাবুল আলমিন দরবারে কোন ব্যক্তি তখন সাহাবিরা বললেন আল্লু বলতে তো আমরা পয়সা কিছু নেই সেই তো মূলত সত্যিকার মুফলিস সত্যিকার নিঃস্ব ব্যক্তি আসল উল্লাহ সাল্লাহম বললেন না সত্যিকার নিশ্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কেমতের দিন অনেক আমল নিয়ে উঠবে অনেক নেকামল নিয়ে উঠবে অনেক ভালো কাজ নিয়ে উঠবে কিন্তু बैरिएरा हा जा आखा जा मेरे ए व्यक्ति के प्रहार कर हक नष्ट करती खराब व्यवहार कर सबा नामा भाग बसिए सब अमल नामागुल बंटन कर फ्ले जाल नामा थकबे कोल थकबेना कैमे यू आदाय करते आज के आदाय कर दीते हैं আর এটা হজের আগে আদায় করে দিতে হবে হকুল আগে আদায় করে হজের হবে। কারণ হজের সাথে তারা হকুলের কারণে আল্লাহ রাও করতে পারাম আদিসের মধ্যে সাত করেন যে আমার কাছে এই জিবি এই কিছুক্ষণ আগে আসলো এসে বললো আল্লাহ রব্বুল শহীদের সমস্ত গুণা সব কিছু ক্ষমা করে দিবে ইল্লা তার ঋণ ছাড়া চিন্তা করেছেন যে শাহাদ বরণ করেছে আল্লাহ রবীন্দ্র শহীদ যে আল্লাহ নিজের জীবন এবং সম্পদ সব বিতরণ করে দিয়েছে তার ব্যাপারে যে ব্রিডের আমিনা এসে বলতেছে যে তার ঋণকে কি করা হবে রেখে দেওয়া হবে তার ঋণ মাফ করা হবে না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো হকুল এবার যাদের রয়ে গিয়েছে কারো হক নষ্ট করেছেন সেই হকগুলো আদায় করে দেবেন সেই হকগুলো বন্ধুদের আমাদের মধ্যে টাকা অথবা কাপড়ের আসলের মধ্যে টাকা টাইট করে রেখেছে কিন্তু ঋণ রয়ে গিয়েছে ঋণ রয়ে গিয়েছে ঋণটা আদায় করে না নিজের কাছে টাকা আছে जर ऋण आदाय कर सामर्थ्य आज ऋण आदाय दे जर सामर्थ्य नहीं तीन जाबी हजे जा আমি এসে ইনশাল্লাহ যদি আমি জীবিত থাকি আদায় করব। আর যদি কোনো কারণে আমি ফিরে আসতে না পাই তাহলে আমার এই হক এসেট আছে এই অ্যাসেট থেকে আমার পরিবারের লোকেরা তোমার হকগুলো কি করবে আদায় করে দিবে। এটা যদি না করে যান। তাহলে আপনি তো আপনার ওই হকদার ব্যক্তি রয়ে গেল তাহলে আপনি যদি এই হজের মধ্যে মারাও যান এই হজে আপনি জানাতে ডুকতে পারবেন কিনা ঋণের কারণে ডুকতে পারবেনা ঋণটা আপনাকে আটকাই দিবে। এই জন্য হকগুলো এবার সেখানে আমাদেরকে কি করতে হবে ঠিক করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবচেয়ে উত্তম পাথ সেটা আমাদের কালেকশন করতে হবে আপনারা শুধু অনেকে মনে করেন যে টাকা পয়সা একটু বেশি করে নেবেন কোনো সমস্যা হয়ে যায় কিনা টাকা পয়সার ব্যাপারে এত অস্থির হয়ে যায় যে এটা বেশি করে নিলে মনে করে যে সাপোর্ট খুব শক্তিশালী একটা সাপোর্ট পেয়ে গেলাম কিন্তু আল্লাহ রাবুল আলমিন মাসালার মধ্যে আলোচনা করতেছেন তোমরা পাথেও সংগ্রহ করো হজের মাসালা কিন্তু আয়াতগুলো হজের আয়াত সাথে সংশ্লিষ্ট আল্লাহ তারা বলতে হবে অন্তর মধ্যে ঢুকাতে হবে তাকুয়াকে আমাদের অন্তরের মধ্যে ঢুকাতে হবে আল্লাহি যেটা আছে সেটা আমাদের অন্তর মধ্যে ঢুকাতে হবে এটা হলো আপনার সবচেয়ে হজের পুরা সফরের জন্য একমাত্র পাথর টাকা পয়সার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ शयतानाइडर हराम क्या तकुआ जो व्यक्ति ग्रहण करते सत्यारे सत्यार पाछे ग्रहण करते हजर सफर मध्य আরেকটা পাথর নিতে হবে সেটা হচ্ছে তাকুয়া আমাদেরকে সমৃদ্ধ করতে হবে যে কাজগুলো করা দরকার সে কাজগুলো আপনার কি কি কাজ আছে সেগুলো জেনে নেবেন সেগুলো দীর্ঘ আলোচনার জন্য আজকের এই আলোচনার মধ্যে সম্ভব নয় আমরা ইনশাআল্লাহ তারা যদি অন্যদিন সুযোগ পাই হয়তো সেগুলো সম্পর্কে কিছু আকর্ষণ করব এরপরে পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আমার বন্ধুগণ হজের ব্যাপারে কোথাকার ইঞ্জিনিয়ার এক বছর হজ করেছেন একটা কিতাব লিখে ফেলেছেন হজের কালকে দিলো একজন কর্নেল এক বছর হজ করেছেন হজ করে এসে হজের একটা কিতাব লিখে ফেলেছেন এরকম যে কত শত কিতাব হজের মার্কেটের মধ্যে মানে এর যদি এর উপরে একটা থিসিস কেউ যদি করে তাহলে করা সম্ভব मध्य छोट्ट छुट्टी बी नहीं आग बार बार अनुरोध करते मैं शेख अपनी देखें देखें समय ट्रेनिंग পড়তে হলে একটু মন মগজ নিয়ে মাথা ব্যথা নিয়ে পড়তে হয় মানে একটা জিনিস পড়তে হলে তো দেখার জন্য পড়তে হলে একটু ভালো করে দেখে পড়তে হয় তারপর আবার আসতে কতক্ষণ করে আবার দেখেন ঠিক আছে প্রথম পৃষ্ঠা পড়ে দেখি যে প্রত্যেক পৃষ্ঠার প্রত্যেক ডেকে আনলাম ডেকে বললাম যে এই দেখছেন বই তো লিখে লেখক হয় যারা ওই যে বই মার্কেটে এত ভরপুর যে সব বাজে বই লেখা সহি কোনো ধারণাই সেখানে দেওয়া হয়নি। কত মুফতি সাহেব ওই সাহেব সেই সাহেব নিজের টাইটেল আলমিনে সন্দেহ আছে তোমরা মনে করতেছ আল্লাহর রয়েছে সুতরাং আর পৃথিবীতে কোনো মাসা আলম ব্যাপারে থাকবে না এটা আমি বিশ্বাস করি না সব মাসারা দিমত থাকতে পারে কিন্তু হাজি সাহেবের হজ নষ্ট হয় এটা কি বহন করবে না হাজি সাহেব করবে বহন তো করতে হবে হাজি সাহেব হাজি সাহেবের এই আমি হাজি সাহেবদেরকে বারবার এই কথা আমি বলি যে খবরদার আপনি ইখতলাফের দ্বারের কাছেও যাবেন না এখতলাভ করুক তিনি তার ইত্তেলাভ তার সাথে থাকুক কিন্তু আপনি একটা হাজ সেটা হচ্ছে রসরুল্লাহ ইসলামের হজ করতে চাই আমি আমি হজ করতে চাই কার্লা হজ করতে লোকেরা খুব জোর করলো আমি একুশ নম্বর যে গেটটা আছে এই গেটের সামনেই আমি আলোচনা করতাম এবং হাজি সাহেবদের প্রশ্ন দিতাম হজের সময় এবং যারা এই সময় হজে গিয়েছেন তারা হয়তো আমাকে দেখার কথা একেবারে মসজিদের মেইন যে গেট রয়েছে মসজিদে হারাম অনুরোধ করার পর আমি একটা হজির ইন্ডেক্স তৈরি করেছি খুব শর্ট ইন্ডেক্ক্স এরপর আর দ্বিতীয় বা চাপানো হয় নাই হয়তো একাধ কপি আমার বাসায় থাকতে পারে একটা ইন্ডেক্স হজের তৈরি করেছে হজির উপর ইন্ডেক্সটা তৈরি পরে যখন এটা ব্যাপক বিতরণ হলো তখন মোদিনার কিছু সংখ্যক মুরুবী আমার এসে মানে আমাকে বলে বলেছে ফুলা ভাই আপনার ইন্ডেক্সটা তো খুবই সুন্দর হয়েছে কিন্তু তা আমি বললাম দেখেন আমি যে ইন্ডেক্সটা তৈরি করেছি এই ইন্ডেক্সটা আমি উপরে লিখে দিয়েছি কামা হাজার নবী সাল্লাহাম যেভাবে নবী সাল্লাহ ইসলাম হজ করেছেন এই জন্য আমি এখানে নবী সাল্লাহ ইসলামের হজ মানুষদের জন্য সুতরাং এই ইন্ডেক্স টি মধ্যে নবী সাল্লামের হজের স্থান পাবে এখানে কোন মাঝহব স্থান পাওয়ার কোন সুযোগ নেই যেহেতু ইন্ডেক্স শুরুতে আমি কথা উল্লেখ করে দিয়েছি এটা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হজ যেটা আছে হবে এর জন্য যতক্ষণ পর্যন্ত হজের ব্যাপারে দুনিয়ার সব ব্যাপার আমরা জানি এলএম নিয়ে আমরা কাজ শুরু করি জানি শুরু করি ড্রাইভার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাকে কিনা কেউ দেবে দুনিয়ার কেউ দেবে হ্যাঁ আপনারা মনে করবেন খুবই বিশ্বস্ত এ লোকটা খুবই নামাজি এ লোকটা খুবই ফরেস্ট গার্ড এটা ড্রাইভিং করলে অসুবিধা কোথায় কিন্তু দুনিয়ার কেউ রাজি হবে দুনিয়ার কেউ রাজি হবে রাজে এই যে ব্যক্তি ড্রাইভিং শিখে নাই যে ব্যক্তি ড্রাইভিং জানে না সে ব্যক্তিকে ড্রাইভ করার জন্য দেবে ঠিক অনুরোধ পাবেকশন করার জন্য চেষ্টা করব কালেকশন করার জন্য কিছু কারণ পুঁজি ব্যবসা হয় না ঠিকা এখন আপনার মনে করছেন যে আমাদের সাথে সাইফুল হবে আগে তো আমি মনে যেতে পারি ঠিক আপনারা কি আমার কোনো কিছু বুঝি দিয়ে তার উপরে ব্যবসা করেন অন্তঃপক্ষে নিজের পুঁজিটুকু থাকা দরকার মৌলিক হজের জ্ঞানগুলো থাকা দরকার এই জন্য কিছু স্টাডি করেন কিছু বইপত্র পড়েন কিছু অ্যাল অর্জন করেন সেই অ্যাল প্রস্তুতির জন্য খুবই অপরিহার্য বিষয় এরপরে এরপরে কত নম্বর আসলো পাঁচ নম্বর গেছে না ছয় নম্বর ছয় নম্বর খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে দীর্ঘ আলোচনা করব মনে করছিলাম কিন্তু দুর্ভাগ্য আমার সময় শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত হ্যাঁ সাড়ে দশটা লাইভ প্রোগ্রাম আমার এজন্য এখান থেকে মানে সাড়ে নটায় স্টার্ট করতে হবে মানে নটা পর্যন্ত খুব জোর সময় সময় পাবো এর বেশি সময় পাবো না হালাল মাল হালাল মাল আমার বন্ধুগণ সময় তো হাজির সাহেব আল্লাহ পবিত্র রব আলিন তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না হালাল মাল যদি কেউ উপার্জন না করে মানে নিজের না নিয়ে যায় এবং হালাল মাল দিয়ে হজ না করে তাহলে তিনি আর কি হজ করলেন তিনি আল্লাহ রবুল আলমিনের কাছে কি নিয়ে আসতেন মুশিকরা মক্কার মুসিক যারা ছিল যারা আল্লাহ রবুল আলমিনের সাথে শিল্প করত এর চেয়ে বড় অপরাধ আর দুনিয়াতে আছে ইন্দ্রাসীর কালাজ শির্ক হচ্ছে মহাজ মান হতে পারে না এত বড় অন্যায় করতে যারা তারা যখন আল্লাহর ঘর নির্মাণ করতে যাচ্ছিল তখন তারা যে কার কাছে হালাল আছে নিয়ে চিন্তা বলল তারা এই উপলব্ধি করতে পেরেছিল যে এটা আল্লাহর ঘর এটা ভূত পবিত্র এই পবিত্র ঘর নির্মাণ করতে পারে হালাল মাল দিয়ে যদি নির্মাণ করি তাহলে হয়তো আল্লাহ ব্রাহ্মী নির্মাণে করতে দেবেন না এতটুক এটা কাজ বিশ্বাস তারা পোষণ করত। এই জন্য তারা বলছে কার কাছে হারাল মাল আছে সেটা নিয়ে আস হারাল মাল দিয়ে যতটুকু সম্ভব নির্মাণ করেছে আর বাকিটা খালি রেখে দিয়েছে কোন হারাম মাল তাদের এই ঘরের মধ্যে তারা কি করে নাই নির্মাণের কাজে খরচ করে নাই বুঝতে পেরেছেন আর আমরা যাব হারাম মাল নিয়ে আল্লাহর ঘরে আল্লাহর কাছে বলো লাভ আল্লাহ বলতে কিভাবে তার দোয়া কবুল হবে কিভাবে তার এই আমলগুলো গুলো কবুল হবে হারাম দিয়ে সব কিছু করা এই জন্য মালটাকে হালাল উপার্জন থেকে হালাল মাল নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে হালাল যে মাল আপনার কাছে আছে সেটা আপনি কালেকশন করুন সেটা উপার্জন করে সেখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করুন আল্লাহ রব আলী এই নির্দেশ শুধুমাত্র হালাল উপার্জনের জন্য হারালের জন্য শুধু আমাদেরকে ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন তা নয় বরং রাসুল হুদাস হালালের মধ্যে আল্লাহ রব আলিনের সন্তুষ্টি রয়েছে এই যে হারাম থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে হারামে সম্পৃক্ত হয় পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হওয়ার মুছে হালাল উপার্জন করে এক লোকমার মালিক হওয়া সবচেয়ে কিনা যে ব্যক্তি ম্যান বিহি যে তার বাড়ি ঘরে চলাচলের রাস্তায় যে ব্যক্তি নিরাপদ হতে পারলো এতটুকু ইসলাম বলেন মনে হয় যে তার জন্য গোটা দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহ সংরক্ষিত করে রেখে দিয়েছেন গোটা দুনিয়ার সম্পদের মর্যাদা আছে লাভ করল আর দরকার অনেক বিশাল সম্পত্তি নিয়ে শেষ পর্যন্ত হারাম নিয়ে যদি আমরা অগ্রসর হই এই হারামটুকু আমাকে আজকেও বহন হবে হবে আবার আজকে দিন ওই হারামের জন্য আমাকে আবার আল্লাহ রায় উত্থিত হতে হবে এবং শাস্তির মুখোমুখি হতে হবে এটা হলো হালাল মাল সম্পর্কে আমরা বললাম হালাল মাল নিতে হবে এটার জন্য চেষ্টা করতে হবে এরপরে হচ্ছে যেটি ছয় নম্বর হলো যেটা সেটা হলো प्रवृत्ति आत्ता और प्रवृत्ति कुलूषित आज एना के पवित्र करार चेस्टा करते कारण इन अभ्यस्त हो गई খারাপ কাজ গুণার কাজ এগুলোর সাথে তার এমন বন্ধুত্ব হয়ে গিয়েছে যে এই বন্ধুত্ব থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে আনতে হবে হাজি সাহেব সমস্ত বন্ধুত্ব করে তিনি আল্লাহ আব্দুল আলমীর সাথে বন্ধুত্ব কিভাবে করবেন দুই বন্ধুত্ব কিভাবে চলে কারণ যত পার্সেন্ট বন্ধুত্বের আছে খারাপ কাজের বন্ধুত্ব যদি পঞ্চাশ হয় তাহলে আল্লাহর বন্ধুত্ব কি হয়ে যাবে কমে গিয়ে চলে আসবে কিন্তু আল্লাহ আব্দুল আলমীর বন্ধুত্ব আমাদের কাছে কত কত পার্সেন্ট দাবি একশো পার্সেন্ট বুঝে আসছে এটা কিন্তু না এখানে এটা একশো পার্সেন্ট সমস্ত আল্লাহর ইসলাম হতে হবে আল্লাহ রবুল আলমীর জন্য হতে হবে আমরা আইসিডি আলোচনার মধ্যে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি যে সমস্ত ভালোবাসা কিভাবে আল্লাহ জন্য হবে এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম একশো যদি সেটাকে করতে পারেন যত দুনিয়ায় ভালোবাসা যত দুনিয়ার সাথে সম্পৃক্ত হবেন তত বেশি আল্লাহর থেকে আপনার তাহলে তো আপনার অন্তর পবিত্র হতেছে না এই জন্য আজকে তো নবস নিজের পবিত্র করতে হবে পবিত্র করার পদ্ধতি হচ্ছে তিনটি এটাকে আলোচনা করবে সময় তো অনেক লম্বা আলোচনা সময় এই আলোচনাকে আচ্ছা ঠিক আছে আমার মনে হয় পরবর্তী সময় ইনশাআল্লাহ তারা যদি সুযোগ থাকে আমরা আবার হয়তো আমাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ এরপরে আট নম্বর পয়েন্ট যেটা সেটা আলোচনা করতেছি আট নম্বর পয়েন্ট যেটা সেটা আলোচনা করতেছি সেটা হলো আট নম্বর হচ্ছে নিজের অন্তর্কে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে তৌহিদকে স্থাপনের মাধ্যমে অন্তরকে সুস্থ করতে হবে যে অন্তর থেকে তৌহিদ ছেড়ে গিয়েছে যে অন্তরে তৌহিদ ভেঙে গিয়েছে সে অন্তর মূলত অসুস্থ অন্তরকে সুস্থ করার দরকার নিজের অন্তরকে সুস্থ করার জন্য তৌহিদ অন্তরের মধ্যে স্থাপন করতে হবে সকল প্রকার কথাবার্তা ইসলামের কথাবার্তা শুনল কিন্তু হজ থেকে এসে কোন শৈতান আমার মনে হচ্ছে সরাসরি এসেছিল এসে তাদের সাথে সংলাপ করে মানে শেষ পর্যন্ত সংলাপে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে যে उमुक पिर सहेबे मुड़ी जो खबर पेलम तक तरफ बसायर बारे में गल्लाबुल तरफ तक उच्च करलम खबर दार खबर दालबिया बात करी क्या हम पिर सहेबर हाथी मुड़ी धा सूत अपनाट कर কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত শয়তান তাদের উপর গালিব হয়ে গেছে তারা বিশ্বামের মরিদ হয় শেষ পর্যন্ত তারা দুনিয়া এবং আখেরা দুইটাকে ধ্বংস করে দিয়েছে দুইটাকে ধ্বংস করে দিয়েছে আমার সম্মানিত হাজি সাহেবের আল্লাহর মেহমানগণ এখানে অনেক কথা আছে আজকে তৌহিদ যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে এটা অসুস্থ অন্তর এই অসুস্থ অন্তর তো আসলে সেখানে কাজ করতে পারবে না সে আবেগ তৈরি হবে না সে ইমান তৈরি হবে না আমলের প্রতি সে আগ্রহ তৈরি হবে না এজন্য দেখা যায় হাজি সাহেবরা যেমন হাজি যান এখানে যে আমি আলোচনা করতেছি অনেকের কাছে সেই তৌহিদ না থাকার কারণে এই অসুস্থ অন্তর দিয়ে তো আসলে এই কথাগুলো ভালো লাগবে না বলছি কি বলেছে খুল্লা কুড়ি থেকে পাগলের মধ্যে সে বক ভক এগুলো সুন্দর লাগবে কিন্তু তখন এগুলো আপনার কাছে সবচেয়ে ভালো মনে হবে যেহেতু এগুলো আল্লাহ এবং তার আপনারা মনে করতেছেন মানে আরে কি বলতেছে এগুলো খুলে ফেলতে হাতের মধ্যে এ ধরনের একটা ব্রেসলেট দিয়ে মহিলাদের মতো আসে মসজিদের মধ্যে একজন এসে আমাকে জিজ্ঞেস করতে শেখ ব্রেসলেট কি হুকুম আমাদের হুকুম একটাই সেটা হচ্ছে শির্ক এখনই খুলেন নামাজ যতটুকু পর্যন্ত বসছেন এতটুকু নামাজ আল্লাহ রাবুল আলমের দরবারে গ্রহণযোগ্য হয়নি আমার বন্ধুকোন এরকম অনেক কথা আছে से डिटेल्स इंशालाट क्लास इनशाला गल्चारा आलोचना कर हजर प्रस्तुत नैतिक प्रस्तुत मध्य इम्पर्टेंट प्रस्तुति हमें साथी एवं जरा सहयोगी आज এটা এরপরে নয় নম্বর হচ্ছে সাথী যারা আছে সাথে যারা যাচ্ছে এদের সাথে আপনার মানে বন্ধুত্ব তৈরি করার জন্য এদের সাথে ভাবা আচরণ করার জন্য এদের সাথে পরিচয় না থাকলে সেখানে বন্ধুত্ব তৈরি করে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা দেখা যায় যে মানে আরে তার কাজটা তিনি করুক তিনি কোন সমস্যার পড়ে এখানে আপনি যদি সহযোগিতা করেন আপনি সবচেয়ে উত্তম কাজ করলেন সবচেয়ে সাথে তাহলে একজনের কারণে সবাই অসুবিধাগ্রস্ত হবে এটা আরেকটি বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে না ডিস্টার্ব বিশাল ডিস্টার্ব এজন্য তাকে সহযোগিতা করা হওয়া আপনারা দেখেছেন আলোচনা করার সময় নিয়ে সে বাদ দিলাম এরপরে নয় নম্বর যেটা সেটা হচ্ছে সাথীদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নয় নম্বর যেটা সেটা হচ্ছে অনেককে দেখা যায় অলসতা কাকে বলে কত কারো কি প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে সবাই প্রস্তুতি নিয়ে চলে আসতে তিনি মাত্র উঠে যাচ্ছেন আস্তে আস্তে প্রস্তুতি নেবেন আমার বাই বোনেরা এটা বল আপনি জানেন আপনার কারণে মানে ৪০ জন লোক আর আটচল্লিশ জন লোক অসুবিধাগ্রস্ত হয়ে যাচ্ছে আপনি এক মিনিট সময় নষ্ট করতেছেন আটচল্লিশ জনের সময় এখন থেকেই মানে প্র্যাকটিস করেন যদি আপনার কাজের মধ্যে দ্রুততা না থাকে এখন চেষ্টা করেন যে গতি বৃদ্ধি করার জন্য দেখবেন যে আমি কিভাবে দৌড়ি আপনার আমার সাথে হয়ে গেলে বুঝতে পারবেন যে কিভাবে দৌড়ি মানে তাহলে এটা এভাবে দৌড়তে হবে দৌড়ার পদ্ধতি এভাবে হতে হবে কারণ এটা কাজ गति गति रहा है एक साथ करते समय दीजिए समस्या आज तैरि करें आस्ते आस्ते उठलम आ बसल तैरि मैं ठीक है देखा गया आठचल्लिस दाड़ी आज क्योंकि सुस्थ सूंदर भावते हेटे आज अन्न के कष्ट देख गति एख तैरि करते हैं नैतिक प्रस्तुत कथा प्रथम पॉइंट দেখা যায় যে এয়ারপোর্ট খেয়ে ধীর টিকিট পাসপোর্টের খবর নেই দেখা যায় বলে টিকিট কিনা মানে অনেক সময় দেখা যায় যে টিকেট এবং পাসপোর্ট রয়ে যান তারপরে চলে গেছেন এয়ারপোর্টে সুন্দরভাবে এখন তো পাসপোর্ট টিকিট নেই এয়ারপোর্টে গিয়ে দেখতে কোথায় শেষ পর্যন্ত আর সফর করতে নাই পনেরো দিন এবং বহু চেষ্টা করে তখন মানে আমি হজের মানে গুরুদায়িত্ব পালন করতেছিলাম মোদিনাতে মানে হজ ভীষণের দায়িত্ব পালন করতেছিলাম বহু জায়গায় ঘুরে শেষে ওই ড্রাইভার মানে এই টিকেট এবং পাসপোর্ট অন্যত্র পৌঁছাই দিয়েছে সেখান থেকে কালেকশন করে তারপরে নিতে হয়েছে এটা কষ্টকর আর প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে হাজি সাহেবদের কার্ড সংরক্ষণ না করার কারণে দেখা যায় যে হারিয়ে গেলেও তাদেরকে পৌঁছানো যায় না এমনকি দিনের পর দিন এক হাজি সাহেব আট মানে আমাদের সংরক্ষণে ছিল আমরা তাকে পৌঁছাতে পারিনি কেউ কোনো খোঁজখবর নেই না সাথীদেরও নাম জানে না যার সাথে গেছে তার নামও জানে না কারো নাম জানে না শুধু নিয়মিত অসুস্থ ব্যক্তির জন্য ওষুধপত্র নেওয়া ওষুধের সাথে ওষুধের ব্যবস্থা নিয়ে যেতে হবে কারণ অনেক বেশি ওষুধ সেখানে প্রশ্ন করতে পারে আপনাকে বিশ্বকাপ ঘুমের ওষুধ নিয়ে যাওয়ার কারণে আপনারা জানেন তো বাংলাদেশে দুই হাজির সাহেব এখনো জেলখানায় রয়েছে এখনো বাংলাদেশে দুই হাজির সাহেব খানা রয়েছে অতিরিক্ত ওষুধ নিয়ে গেলে সেখানে প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য निकटस्थ लोक साथी हवा चेस्ट अपरिचित लोकर साथ ना ग्भवरे परिचित लोकर हजे जा मौलिक मानने वस्तुगत जो प्रस्तुति रही है सफरे हाक्खानी और सुन्पथी आलम सहा लाभ करार चेषा হয়তো সফরের মধ্যে হাক্কারি আলেমদের সাহায্য লাভ করার চেষ্টা করা একজন আলেম যদি সাথে থাকে তার থেকে বিভিন্ন গোসল করার প্রয়োজন হতে পারে এর জন্য অন্তত পক্ষে সেট কাপড় আমার মনে হয় এগুলো বিস্তারিত ওখানে লেখা আছে না আছে না লেখা আছে এই জন্য আমরা এগুলো সম্পর্কে আর আলোচনা করতে চাই না এগুলো আলোচনাটা একটা পয়েন্ট বলে দিচ্ছি সেটা লিখে উত্তরাধিকারীদের কাছে তা বুঝিয়ে দেয়া এটাও হজের বস্তুগত প্রস্তুতির মধ্যে অন্তর্ভুক্ত এটা আলোচনা করব এই মানে দেখা যায় যে অনেকেই এই বিষয় সম্পর্কে বেখবর হতে পারে যে আপনি হয়তো নাও পিখতে পারে। এটা কারো কোনো গ্রান্টি নিত এই জন্য ওসিয়ত নামাটা আপনি যদি মনে করেন কাউকে ওসিয়ত করা দরকার কাউকে আপনার সম্পদ কিছু দেয়া দরকার বা কোনো একটা ভালো কাজের জন্য দরকার এটা আপনি আগ থেকে মনস্থ করে রেখেছেন সে ওসিয়ত নামাটা লেখে যারা উত্তরাধিকারী আছে তাদেরকে বুঝিয়ে দিয়ে যাবেন এটা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন একসময় হয়েছে শূন্যতে পরিণত করা হয়েছে মানে হালকা করা হয়েছে বান্ধাদের উপর কানা হাক্কান এটা একবারে ফরজ ছিল কিন্তু আল্লাহ রাবুল এটাকে হালকা করে দিয়েছেন হালকা করেছেন যাদের করে বান্ধারা যত ইসলামের বিধান যত হালকা হয় उत्तराधिकारी बुझियार विषय आलोचना कर राम कत সাড়ে নটা পর্যন্ত থাকলে কিন্তু হজের প্রথম রোপণ আমি যখন মদিনায় ছিলাম তখন আমি হাজি সাহেবদেরকে দেখতাম যে হাজি সাহেবরা হজ করে এসে হাজি সাহেবরা হজ করে এসে মদিনায় এসে তখন তাদেরকে হাজির আলোচনা করতাম আমি মধ্যে হাজি সাহেবদেরকে নিয়ে বিশাল বিশাল প্রোগ্রাম করতাম এবং প্রত্যেকটা প্রোগ্রামে হাজি সাহেবদেরকে খাবারের ব্যবস্থা করতাম খাবারের আয়োজন করতাম যারা খেয়েছেন এরকম কেউ আছেন কিনা না হজি আমার সময় হজেই যায়নি এরকম বহু হাজি সাহেবরা আছে যাদেরকে মানে খাবারের আয়োজন করতাম মানে হাজি সাহেবদেরকে খাবারের ফ্রি মানে বিভিন্ন সংস্থা থেকে টাকা এনে মানে হাজি সাহেবদের খাবারের আয়োজন করতাম তো হাজি সাহেবদের আলোচনার পরে আমি জিজ্ঞেস করতাম যে হাজি সাহেব কি হাজ করেছেন কিছু বলতে সমস্ত বইয়ের মধ্যে লেখা আছে হজির এহরামের মধ্যে লেখা আছে এহরাম বাধা প্রথম গরব নাম্বার ওয়ান গরব বাধা বলতে তারা বুঝেছে যে কাপড়ে দুইটা পড়া কাপড় পরলে এরাম হয় না শুধু কাপড় পরলে জিজ্ঞেস করিজ সহিান করা ছিল সেটাই নেই লেখা আছে এহরাম বাঁধা আমি কয়েকজনকে টেলিফোন করে বললাম যে ভাই এহরাম বাঁধা মানে কি বাদবে এখানে বাধার কি জিনিস আছে কারণ বাধার তো কিছুই দেখলাম না কাপড় করা যেটা এটা তো এরাম বাড়া নয় কাপড় তো হলে না যদি দশটা বই এখন এহরামের রোকনগুলো উল্লেখ নেই একটার মধ্যে ওইরামের রোকনগুলো উল্লেখ নেই কারণ হচ্ছে আসলে সেই কেক্ষের সেই জ্ঞান এবং সেইভাবে মানে অধ্যয়নের স্টাডি করে নাই এজন্য বড় সমস্যা বিশাল সমস্যা রয়েছে আমরা অনেকে মনে করে থাকি যে মানে এহরামটা হচ্ছে শুধুমাত্র কাপড় পরলাম আর চলে গেলাম শেষ আমার এরামের কাজ শেষ হয়ে গেছে আর বিশেষ করে বন্ধুর তো কোনো এরামের কাপড়ে পরতে হবে না তারা মনে করেন যে আমি গেলাম আর কি লোকদের সাথে চলে গেলাম আবার সেদিন আমি যখন হজের ই করতেছিলাম এই প্রশিক্ষণে আলোচনা করতেছিলাম হজের প্রশিক্ষণে আমি যখন আলোচনা করতেছিলাম তখন একজন হজির এহরামের নিয়ত সেদিনই হয়ে গেছে যেদিন এজেন্সিকে টাকা দিয়ে দিয়েছে এজেন্সিকে টাকা দিয়েই হয়ে এহরাম যারা করে তাদের হয়ে হজির দশাটা কিভাবে আল্লাহ যাবে আমি কিছু বলতে পারবো না আমার জানা নেই এজন্য প্রথম কাজ হচ্ছে এহরাম আর এহরামের জন্য এহরামের গুরুত্ব কি এহরাম ছাড়া আপনি মিকাত অতিক্রম করতে পারবেন না এহরাম ছাড়া আপনি মিকাত অতিক্রম করলে আপনার বোদ্ধিব হবে এহরামের গুরুত্ব কি এরামের গুরুত্ব হচ্ছে এহরাম স্যার আপনি হজের নুসুক অথবা নুসুকের মধ্যে প্রবেশী করতে পারবেন না হজ এবং যে ইবাদত রয়েছে এই ইবাদতের মধ্যে আপনি প্রবেশী করতে পারবেন না এহরামের গুরুত্ব হচ্ছে এহরাম হচ্ছে হজ মানে বাহ্যিক প্রথম কাজ প্রথম স্টেপ প্রথম পদক্ষেপ এর জন্য সর্বপ্রথম রোকন হচ্ছে এহরাম এই এহরামের জন্য রোকন হচ্ছে দুইটি এই দুটি রোপণ প্রথমে পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে নির্দিষ্ট নিয়োগ করতে হবে নিয়োগ করা মধ্যে নিয়ত করা হচ্ছে নিয়োগ করার অর্থ এই নয় যে মানে নিয়ম আওয়াই তারা আর বার এই ধরনের যে নিয়ত আছে এই নিয়ত করা এই ধরনের করলেন না পড়লেন কোনটা পড়লেন বলা হয়েছে নিয়োগ করার জন্য কিন্তু তিনি নিয়ত পড়লেন গলাম ও রাসুল্লাহ সাল্লা ইসলাম থেকে মৌখিক করে উচ্চারণ এই রামের ক্ষেত্রে রসুল ইসলাম থেকে মুখিক কোন উচ্চারণ নিয়তের আসেনি মানে না ক্ষেত্রে কখনো কোন মৌখিক নিয়ত করেছেন এটা প্রমাণ হয়নি শুধুমাত্র মালিক রেদি আল্লাহ বলেন রসুল ইসলামকে আমরা বলতে শুনেছি হজ্জা হজের মধ্যে রসরুল্লাহ মুখিক নিয়ত করেছেন মুখী কি করেছেন নিয়োগ করেছেন এবং মুখিক উচ্চারণ করাটা এটা হচ্ছে হজের মধ্যে মুখিক উচ্চারণ করাটা সুনন্যাদ এই নিয়োগটা আপনি আগেই হজের জন্য করবেন এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি হজ উমরা অথবা হজ উমরা দুটা কোনটা করবেন সেটাকে নির্ধারিত করে নেবেন আপনি কি তামাত্ম করতেছেন না এফ্রাত করতেছেন না হজ করতেছেন না শুধু উমরা করতেছেন তা নুসুক। द्वित नम्बर रोकन की करते हैं निर्धारण करते हैं निर्धारण करजर जी एहराम गुरुतपूर्ण विषय एहराम कतगुल वीब रही है एहराम कतग्ल की वाजीब रही वजीब ग रोकने साथश्लिष्ट एहराम वीब हम एक नम्बर हल मिकराम অতিক্রম করা এহরাম সারা জায়গ নেই থেকে হতেই হবে মিকাত আমরা যেগুলো আমাদের জন্য এই নামে আসাইল কবির আসাইল সাহিদ আসসাইল সহির হচ্ছে আগে এমন তায়েব থেকে আসার মতে সাইল থেকে আগে এটাকে আসাইল সহির বলা হয় তারপর হচ্ছে আসাইল কবির আসাই কবির হচ্ছে থেকে পঁচত্তর কিলোমিটার দূরে এটা আমরা বলেছি এরপরে প্রথম হচ্ছে এহরামটা মিকাত থেকে হতে হবে মিকাত অতিক্রম করা যায় নেই এটা হচ্ছে এক নম্বর ওয়াজিব এক নম্বর ওয়াজিব হচ্ছে এহরামটা হতে হবে মিকাত থেকে এহরাম করা আর দ্বিতীয় নম্বর হচ্ছে পুরুষদের জন্য সেলাইবিহীন দুটি চাদর পরা। মহিলাদের জন্য নিকাব ও হাত মোজা না পরা। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মানে পুরুষদের জন্য দুটি চাদর দুটি চাদর আর মহিলাদের জন্য কি বললাম নিকাব এবং হাত মোজা না পরা। এটা হচ্ছে এহরামের ওয়াজিব वजीब हम पुरुषा पड़े पाठ के सुरनाथ बोले आज मारे सुल्लाह लब्बाइक बुझा लब्बाइक शब्द सुल्लाहमे की বন্যা করেছেন তিনি বলেছেন যেমন তারপরে রসুল সাল্লা ইসলাম এহরাম করেছেন তাহিদের উচ্চারণের মাধ্যমে তাহলে বোঝা গেল যে তাহলে বিয়া পাঠ করাটা মূলত রসুল্লাহ সাল্লাহামের আদির দ্বারা সাব্যস্ত হয়েছে এবং এটা ওয়াজিব যদি ওলামাই কালামের এই ব্যাপারে দিমত রয়েছে দিমত থাকতে পারে আমি প্রথম কথা বলে দিয়েছি আলমদের দিমত থাকতে পারে একদল কালাম অবশ্য সুননাথ বলেছেন একদল কালাম অবশ্য সুননাথ বলেছেন এটা হলো এহরামের কি সম্পর্কে বললাম আমরা এহরামের ওয়াজিব সম্পর্কে বললাম এহরামের রুকন বললাম দুইটি এহরামের ওয়াজিব বললাম কটি তিনটি তাহলে এই এহরাম এখন রোকন এবং ওয়াজিবের পরে আসবে এহরামের সুননাদ কি আসবে হচ্ছে সুনামের জন্য তিনি নবী সাল ইসলামকে দেখেছেন তাজার আলীহি এহরামের জন্য তিনি কি করেছেন মানে কাপড় খুলেছেন এবং তারপরে তিনি গোসল করেছেন এহরামের জন্য কাপড় করেছে একটা বিষয় বলে দিচ্ছি সেটা হল গোসল আমরা আমাদের ঘর থেকে গড়ে যেতে পারি এয়ারপোর্টে গিয়ে যদি সমস্ত আজি সাহেবরা গোসল করার চেষ্টা করেন তাহলে এয়ারপোর্টে তো এই ব্যবস্থা এই জন্য আজি সাহেবরা তাদের ঘর থেকে যখন বের হবেন বের হওয়ার আগে তিনি এহরামের নিয়ত করে এহরামের উদ্দেশ্যে কি করবেন গোসল করে নেবেন এহরামের নিয়োগ করবেন না এহরামের উদ্দেশ্যে কি করবেন গোসল করবেন গোসলটা ঘর থেকে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই গোসল করলেন তবে মিকাতে ব্যবস্থা আছে যে সমস্ত মিকাতগুলো আজকে রাখা হয়েছে প্রত্যেকটা মিকাতে কিন্তু গোসলের ব্যবস্থা আছে যেহেতু আপনারা ফ্লাইটের মাধ্যমে যাবেন আপনারা তো আর বাসে যাবেন না আপনারা মিকাতে অবতরণ করার কোনো সুযোগ নেই এই আপনারা ফ্লাইটে যাওয়ার আগেই সেখানে গোসল করে নেবেন এটাই আপনাদের জন্য উত্তম কাজ এবং এটা শূন্য এক্ষেত্রে আমি আরেকটা কথা বলছি এরামের যে গোসল রয়েছে এই গোসলটা মূলত তাহারাতের জন্য নয় পবিত্রতা হাসিল করার জন্য নয় এ কথা আমি কি বুঝেছি বুঝছেন তো না বুঝেন নাই এর অর্থ হচ্ছে যে সমস্ত বন্ধুর মিন্স হয়ে যাবে অথবা যে সমস্ত বোনরা অপবিত্র থাকবে কোন কারণে তাহলে তাদেরও কিন্তু গোসল করতে হবে তাদেরও গোসল করতে হবে গোসল করাটা শূন্যত যেহেতু তাহারাত হাসিল করার জন্য মূলত এই গোসল নয় বুঝে আসছে এই গোসলটা হচ্ছে মূলত শূন্যত এই রামের সুন্নত হিসেবে এই গোসল করবে তাদের মীস হবে অথবা তাদের কোন রক্তসাপ রয়েছে তাহলে তারাও কিন্তু গোসল করবে এই জন্য তারাও গোসল করবে উমাই সদি আল্লাহ তালা যখন জিলাতে আসলেন আবিয়ার আলীতে আসলেন তখন তিনি একটা সন্তান প্রসব করলেন একটা সন্তান প্রসব করলেন এই সন্তান হল জুবাইর রী আল্লাহ জুবাইল্লা তালানহুকে মানে তিনি জুল হোহরাম যাবেন তখন কি হল সন্তান হল তখন রাসুল্লাহ আমার তো এই অবস্থা তখন রাসুল উল্লাহ বললো তুমি গোসল করো গোসল করে তুমি এহরামের নিয়ত করে ফেলো তাহলে এহরামের নিয়তের জন্য পবিত্র হওয়াও কি নয় শর্ত নয় এটা বুঝা যাচ্ছে এখান থেকে বুঝা যাচ্ছে কিনা এটি বুঝা যাচ্ছে নম্বর টু দুই নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি সুগন্ধি ব্যবহার করা এহরামের জন্য দ্বিতীয় নম্বর বিষয় যে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করবে কোথায় এহরামের কাপড়ে সুগন্ধি ব্যবহার করবে না ব্যবহার করবে সুগন্ধি শরীরের মধ্যে শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করবেসুল্লাহ সাল ইসলাম সুগন্ধি ব্যবহার করেছেন এহরাম করার আগে তবে গায়ের মধ্যে এহরামের কাপড়ের মধ্যে নয় এহরামের কাপড়ের মধ্যে যদি কোন সুগন্ধি লেগে যায় তাহলে সেটা পুরুষ এবং নারী দুই জন্য কিন্তু এই বিধান দুইয়ের জন্য বিধান মহিলারাও কিন্তু সুগন্ধি ব্যবহার করতে পারবে না মানে পুরুষদের জন্য ব্যবহার করতে পারবে না এমনটি নয় মহিলারাও কি করতে পারবে না সুগন্ধি ব্যবহার করতে পারবে না সুগন্ধির উদ্দেশ্যে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় তাকে সব কিছু এহরাম অবস্থায় হারাম নিষিদ্ধ এবং শুধুমাত্র এহরামের আগে সুগন্ধি ব্যবহার করাটা হচ্ছে সুননাথ সুগন্ধি ব্যবহার করা হচ্ছে সুননাথ এরপরে আসেন তিন নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা তিন নম্বর শূন্য হচ্ছে পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বুঝিয়েছি যে সমস্ত অতিরিক্ত প্রশংসা আছে নোক বেশ বিষয় আছে মানে এই পবিত্রতাগুলো অর্জন করা এই পরিচ্ছন্নতাগুলো অর্জন করা এটা হলো তিন নম্বর বিষয় তবে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার মধ্যে দাঁড়ি হলক করা নেই কিন্তু মানে অনেকে মনে করেন যে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া হচ্ছে দাঁড়িয়েটাকে কি করে দিলাম লপ করা অন্তর্ভুক্ত নয় এটা খেয়াল রাখবেন না ঠিক আছে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যেগুলো মানে অপ্রয়োজনীয় প্রশম বা যেগুলো অতিরিক্ত আছে নৌকাটা আছে এগুলো মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা ইত্যাদি করবেন দাঁড়িয়ে হলপ করাকে কিন্তু এই কাজের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না চার নম্বর যুদ্ধটি সাদা পরিষ্কার চাদর এহরামের জন্য চাদরে এহরাম করা সাদা পরিষ্কার চাদরে এহরাম করা হতে পারে একটা অন্য চাদর দিয়েও করতে পারেন রঙিন চাদর দিয়েও করতে পারেন হাদিসের মধ্যে পরিষ্কার সাদা চাদরের কথা বলেছেন হাদিসের মধ্যে সাদা এসেছে এজন্য সাদা চাদর নিবেন এবং পরিষ্কার চাদর নিবেন নতুন হলে ভালো ইসলাম যেহেতু সাদা চাদরের মধ্যে কি করেছেন রাসুল উল্লাহ সাল্লা ইসলাম এহরাম করেছেন এটা হল চার নম্বর পাঁচ নম্বর হল একজোড়া স্যান্ডেলের মাধ্যমে হেরাম করা পাঁচ নম্বর সুননাথ হচ্ছে স্যান্ডেলে হেরাম করা জুতা ব্যবহার করতে পারেন কিন্তু নাসুল্লাহ সালুসালাম স্যান্ডেল ব্যবহার করেছেন স্পষ্ট করে বলেছেন যে সে দুটা স্যান্ডেল পরবে স্যান্ডেল পরলে একটু মানে অনেকে মনে করেন স্যান্ডেল আমার ছোট বার্তা হচ্ছে বাবা টয়লেটে মানে ইয়ে মানে জুতা পরে চলে আসছে টয়লেটে জুতা বলে চলে আসতে দাঁড়া হয়ে গিয়েছে ছোট বাচ্চার এই দাঁড়া হয়ে গিয়েছে মানে তাহলে তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ রে নিজেকে ছোট করার জন্য ইসলাম এই কারণেই স্যান্ডেল ব্যবহার করেছেন কারণ তখনকার সময় কিন্তু জুতা ছিল জুতা ছিল না যেমন নয় এজন্য স্যান্ডেলের ব্যবস্থা করেছেন এই জন্য স্যান্ডেলের ব্যবস্থা করবে তবে এটা পুরুষদের জন্য মহিলারা স্যান্ডেল ব্যবহার করবে কিনা আসেনি এরপরে ছয় নম্বর হচ্ছে নামাজের পরে এহরামটা করা এহরামের জন্য কোনো নির্দিষ্ট নামাজ নেই এহরামের দেকার সুনত নামাজ বহু বইয়ের মধ্যে দেখবেন একেবারে বইয়ের মধ্যে ভরপুর মানে পুরায় ফেলেছে সব লেখে এহরামের সুনত নামাজ দুরেকাত দ্বর থেকে পড়ে নেবেন এহরামের জন্য কোনো সুন্নত নামাজ নেই কোন দুরাকাত নামাজ নেই এহরাম এই রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্দর যেটি সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি এহরাম করবে সে ফরজ নামাজ অথবা সুন নামাজ নামাজের পরে এহরাম করবে নামাজের পরে এহরাম করবে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ অথবা ফরজ নামাজের সুযোগ না থাকে তাহলে সে নফল নামাজ পড়তে পারে নফল নামাজ পড়তে পারবে কিনা এই বিষয়ে শেখ মোহাম্মদ সারাউসামিনহমদুল্লাহ তার বলেছেন যে যদি কেউ নফল নামাজ পড়ার সময় থাকে নফলের সময় হয় সে সময় যদি সে নকল করে তাহলে সে নফল নামাজ পড়তে পারে অথবা মসজিদে গিয়ে যদি সে তাহেতুল মসজিদ পড়ে তাহেতুল মসজিদ পড়ে সেখানে এহ রামের নিয়ত করতে পারে কিন্তু এই কোনোটাই সুযোগ হয়তো আপনাদের হবে না এজন্য হবে না যেহেতু ফ্লাইটের মধ্যে যখন ঘোষণা দেওয়া হবে যে আমরা বিকাশ পার হওয়ার জন্য আর পনেরো মিনিট বাকি আছে এবং এখানে আপনি কোথায় নামাজ পড়বেন করতে পারবেন কিনা হ্যাঁ তাহলে এই সুযোগটুকু হবে না এই সুযোগটুকু হবে না সুতরাং বাড়ি থেকে নামাজ পড়ে গিয়ে পাঁচ ঘন্টা পরে এহরামের নিয়ত করবেন এহরামের নিয়তটা ঠান্ডা হয়ে যাবে আরকি কিনা এই নিয়ত আসল্লাহ এভাবে করতে পারেন নাই বলেছেন যে নামাজের পরপরেই এহরাম করা মানে এহরামের নিয়ত করা যেহেতু নামাজ আপনার সুযোগে নেই সুতরাং বাড়ি থেকে আপনি কি নামাজ পড়ে যাবেন না এয়ারপোর্ট থেকে পড়ে যাবেন এয়ারপোর্টে আমি হাজি সাহেবদেরকে দেখি যে হাজি সাহেবের মধ্যে নামাজ পড়তেছে এবং মনে করতেছে এয়ারপোর্ট থেকে নামাজ আমরা নিয়ত করে হচ্ছে থেকে নিয়ত করবে না আগেই বলছি শূন্য হচ্ছে মেকআ থেকে কি করবে নিয়ত করবে এয়ারপোর্ট থেকে শুধুমাত্র সম্ভব হলে তিনি কাপড় পরে যেতে পারেন কাপড় পরে যেতে পারেন কিন্তু নিয়তটা থেকে হবে নিয়তটা হবে মেকআ থেকে নিয়ত হবে আচ্ছা এহরামের আরেকটি শূন্য শেষ শূন্য যেটা সাত নম্বর যেটা সেটা হল এমন বেশি বেশি তালবিহাপড়া তালবিপাড়া এহরাম করার পরে আমি হাজি সাহেব দেখি যে এরপরে যখন বাসের মানে এরোপ্লেনের মধ্যে মানে বিমানের মধ্যে যখন উঠে তখন হাজি সাহেব দেখে ড্রিঙ্কস দেয় তারপরে খাবার টাবার দেয় এগুলো খেয়ে হাজি না নাক ডেকে ঘুমিয়ে যান এমনকি জিদা ইয়ার পরে কি আজিহাপ আজিশাহ আমরা জিদা এসে গেছি আমরা জিদা এসে গেছি তিনি আসলে আল্লাহ ব্যবস্থা তার ঘরে খোঁজ খবর নেই খেয়াল রাখতে হবে আমাদের এটা খুব গুরুত্বের সাথে বুঝতে হবে যে আমি আসলে এখানে তালবি পড়তে হবে বেশি বেশি করে লাভ বাইক আল্লাহ লাভবাহিক লাভাই কাল এই তালবিটুকু আপনার মুখস্থ করে সবাই মুখস্থ করে তো মুখস্থ করে তো এই তালবিহাটা বেশি বেশি করে পাঠ করা তারপরে আরেকটি শূন্য হচ্ছে এই তালবিয়া পুরুষরা উচ্চস্বরে পড়বে উচ্চস্বরে পড়বে আর নারীরা স্বাভাবিক স্বরে পড়বে মানে নিজেরা শুনে অন্যরা যাতে না এই ধরনের সর আওয়াজে পড়বে নারীরা জোরে জোরে চিৎকার করে না। দেখা যায় যে পুরুষ এবং মহিলা একসাথে একজনে মানে ওই জারিগানের মতো একজনে বলে আর বাকিরা কি যে সুর দেয় এ ধরনের একটা অবস্থা তৈরি হয় লাভ আব্বাহ একজন এভাবে করে আর বাকিরা পিছিয়ে পিছিয়ে লাভাইক আল্লাভাই এটা জারিগান নয় রেবাদ এটা আপনার আবেগের সাথে সংশ্লিষ্ট বিষয় এটা আপনার ভালোবাসার সাথে সংশ্লিষ্ট বিষয় এটা আপনার অন্তরের সাথে সংশ্লিষ্ট বিষয় সুতরাং এটাকে আবেগ দিয়ে বিবেচনা করে চলবে না এটাকে আবেগ দিয়ে বিবেচনা সম্মানিত সুদী মন্ডলী সাহেবান আল্লাহর মেহমান ভাই ও বোনেরা খেয়াল রাখবেন আবেগ দিয়ে কোনো কিছু হবে না এখানে আপনি যত বেশি আল্লাহ আব্বুল কাছে নিজেকে সাবমিট করতে পারেন যত বেশি সাবমিশন আপনার পক্ষ থেকে আল্লাহ আবুল জন্য হয় তাকে তত বেশি সেটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে তত বেশি আল্লাহ রব্লুল আলহমিন কাছে গ্রহণযোগ্য হবে এজন্য পুরুষরা জোরে জোরে পড়বে কি জোরে জোরে পড়তেন আব্দুল্লাহ করতাম আওয়াজ বন্ধ হয়ে আমাদের গড়ার আওয়াজ বন্ধ হয়ে আর আমাদের হাজি সাহেবদের আওয়াজই শুনে যায় না মধ্যে মনে করেন হাজি সাহেব আছেন মানে কতজন পাঁচশো ছয়শ দেখা যাচ্ছে বিশাল এক প্লেন এখানে লাভবাহিক শব্দই শুনে যায় না সর্ব শুধু ঘুমের আওয়াজ তালবি পার করতে হবে এবং খেয়াল রাখতে হবে তালবিহার মধ্যে আর এই তালবিহার জন্য আট নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট সেটা হলো এই তালবিয়া চলতে থাকবে যারা উমরা নিয়োগ করবেন তাদের घर देखले नसुराम स्टप करम तव शुरू कर এর আগে আজহারগর দেখলেই তালবিয়া শেষ ব্যাপারটা এমন নয় বরং শুরু হওয়ার আজ পর্যন্ত চলবে। আর হজের তালবিহা চলবে কতক্ষণ পর্যন্ত হজের দশ তারিখ জামার আগাবার পাচর নিক্ষেপ করার আগ পর্যন্ত চলতে থাকবে। এই তালবি এতক্ষণ পড়া পর্যন্ত সুননাথ এর সুননাথ তাহলে আমরা এরামের সুননাথ জানতে পারলাম কিনা এরামের সুননাথ গুলো আমরা জানতে পারলাম সবগুলো মুখস্থ না থাকলেও কিছু কিছু ইনশাল্লাহ খেয়াল থাকবে না অবশ্যই কিছু কিছু খেয়াল থাকার কথা पोशा नहीं विभिन्न देश अथवा विभिन्न कोपानी एमक चालू कर सदा मान कपड़े ওডনা সাদা কাপড়ের এক ধরনের গাউন তৈরি করেছে এগুলো মহিলাদেরকে মহিলাদের সাদা ব্যবহার করা এটা থেকে যদিও আদি সাব্যস্ত হয়নি তবে মহিলাদের সলফেস আলহীন করেননি সলফেস আলহীনের বর্ণনার মাধ্যমে একাধিক বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে মহিলারা সাদা ব্যবহার করবে না কারণ সাদার মধ্যে দুইটা জিনিস হয় সাদার মধ্যে মানে অনেক আভ্যন্তরীণ বিষয় এটা ফুটে উঠে আর সাদা সাদার মাধ্যমে মানে অনেক জিস ক্লিয়ার হয়ে যায় এই জন্য সাদাটাকে নিষেধ করা হয়েছে সাদাটা পুরুষের জন্য অন্য যে কোনো পোশাক পড়তে পারে এবং বোরকা কালো যেগুলো আছে সেগুলো পরতে পারে কোনো অসুবিধা নেই সেগুলো পড়তে রঙিন মহিলাদের জন্য জায়গা রয়েছে সেলাই করা ব্যবহার করা মহিলাদের জন্য জায়গা রয়েছে মহিলাদের জন্য অন্য যে ধরনের কাপড় ব্যবহার করা যায় রয়েছে तब महिला जायज नहींकप व्यवहार करा और हाथ मुजा व्यवहार करा और महिला सैंडेल पड़ार दरकार नहीं মহিলারা যদি সুপরে তাহলে মহিলাদের জন্য উত্তম যেহেতু এর মধ্যে বেশি আগ্রু রয়েছে এবং বেশি নিজেদের পর্দার বিষয় রয়েছে তাহলে তারা সু পড়তে পারে মহিলাদের জন্য স্যান্ডেল পরা দরকার নেই সেন্ড্রেলার বিষয়টি থেকে যে বর্ণনা আসে সেখানে সেন্ডেলের কথা আসেনি কোনো বর্ণনার মধ্যে আমি স্যান্ডেল কথা পাইনি এরপরে মহিলারা মাথা রাখতে পারবে পুরুষরা কিন্তু মাথা রাখতে পারবে কিনা হ্যাঁ মাথার সাথে আর কি পারবে না বলতে পারবেন তো মাথার সাথে মাথার সাথে মুখে রাখতে পারবে না মাথা এবং মুখ একই হুকুম মাথার সাথে মাথার সাথে আর কান একই হুকুম মাথা মাসে করা যেমন ফরজ কান মাসা করা আপনারা জানেন না কান মাসা করা শুনত না ফরজ হ্যাঁ কান মাসা করা ফরজের মধ্যে বলেছেন অন্তর্ভুক্ত বলা হয়েছে बुजे कान मसे करा मुख पुरुषा तब डाला आच्छादित करा बुजे डाक छाता व्यवहार करते जिन मैं मन करें एक बड़े बोलिए गलो अथवा माथार ऊपर धरल অথবা মানে খাতার গরমের জন্য গরম থেকে মাথার জন্য খাতা অথবা একটা কিছু ধরলো অথবা অন্য কিছু চাদর কেউ ধরলো উপরে এটা ধরা রয়েছে। মাথা ডাকবে না অর্থ হচ্ছে মাথার মধ্যে টুপি পাগড়ি মাথা জাতীয় মানে মাথার যে সমস্ত বস্ত্র রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে না অথবা কোন এই জাতীয় কাপড় দিয়ে মাথাকে আচ্ছাদিত করতে পারবে না এই জাতীয় কোন কাপড় দিয়ে আচ্ছাদিত করতে পারবে না আচ্ছা যে সমস্ত জিনিস এই এরাম অবস্থায় ব্যবহার করা জায়জ ব্যবহার করতে পারবে চশমা ব্যবহার করতে কোনো আপত্তি নেই অনুরূপভাবে গড়ি ব্যবহার করতে কোনো আপত্তি নেই অনুরূপভাবে বেল্ট মানে আপনার বেল্টের মধ্যে সিলাই থাকতে পারে সিলাই থাকলেও কোনো অসুবিধা নেই শিলাবিহীন কাপড় বলতে কি বুঝায় এটা যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে শিলাবিহীন কাপড় দ্বারা কি বোঝানো হয়েছে শিলাবিহীন কাপড় বলতে বোঝানো হয়েছে মানে আপনার গায়ের অবয়বে मान गोशा पोशा करतेम चर जो चादर मध्य सिलईवें चादर फुल्बल व्यवहार करते মনে করেন যে ইন্ডিয়ান শাল যেগুলোর মধ্যে কারুকার্য করা হয়েছে এখন এগুলোর মধ্যে আছে না এগুলো ব্যবহার করা যায় এরপরে আপনি স্যান্ডেল যদি না পান হতে স্যান্ডেল পান না আবার অনেকের আছে স্যান্ডেল পরতেই পারে না পায়ের প্রবলেমের কারণে স্যান্ডেল অনেকের আছে পড়তে পারে না স্যান্ডেল পরলে মাথা অনেকের গরম হয়ে যায় স্যান্ডেলের মানে কারণে সমস্যা হয় এই ধরনের অনেকের আছে অসুস্থতার কারণে অনেকে চ্যানেল করতে পারে না তাহলে তার জন্য দায় রয়েছে তিনি সু পড়তে পারেন তবে নিচের অংশ কি থাকতে পারে দেখা থাকলে কোন অসুবিধা নেই এখানে শুধু একটা মাস আলার মধ্যে হানাফি ওলামায়াম এবং খারেজিদের মধ্যে আর রাফিজিদের মধ্যে একটা পার্থক্য খেলা হয়েছে সেই মাসালাটা হচ্ছে মানে পায়ের যেই অংশটুকু রয়েছে এটাকে কি কাহাব বলা হয় না এটাকে কাহাব বলা হয় তবে এই ব্যাপারে সমস্ত ওলামায় কাম আহলুর লোহা বাসাভাষী যারা আরবি ভাষার পন্ডিত जूता व्यवहार व्यवहार कर जूतार मध्य सिलई को नहीं जेज रही अन्न को बैग व्यवहार करते ट पैसा संरक्षण प्रयोन कपड़ चुपड़ संरक्षण की सेवहार करते तब आजी सहेबर जाएज नहींफ्टी फिन अथवा दिए अथवा सिलईय देखा जाए मिश्री देखी विभिन्न देखीजे सिलई पूरा मान नीचे चादर आई चादर के अनेक सिलई कर मत एके गी आसे एट व्यवहार करनाज नहीं जाएज नहीं তো আমরা মোটামুটি যে সমস্ত ব্যবহারগুলো জাইজ রয়েছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করলাম এরপরে এহরাম অবস্থায় পুরুষ ও নারীদের জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করা হারাম সবার জন্য হারাম এক নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা হারাম পুরুষের জন্য হারাম নারীদের জন্য হারাম এখানে একটা জিনিস বুঝতে হবে সেদিন আমি এক মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম জুমার নামাজ বাড়ানোর কথা ছিল এবং সেখানে যেতে পারি না আর এখানে গিয়ে পড়লাম তো পড়তে গিয়ে জুমার ইমাম সাহেব যে বক্তব্য দিচ্ছিলেন মানে বক্তব্য শুনে মানে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন ক্লাবদের হাজি সাহেবদেরকে হয় দিক নির্দেশনা করতেছেন না হয় থেকে দূরে সরাই দিচ্ছেন তা জানিয়ে কি যিনি করতেছেন তিনি যা বললেন সেখানে মানে অনেক উল্টা কথা সেখানে আসলো তার মধ্যে একটা কথা হচ্ছে এই যে জিনিসগুলো মূলত সুগন্ধির জন্য ব্যবহার করা হয় নাই সুগন্ধির জন্য ব্যবহার তৈরি করা হয় নাই যেমন এমন সাবান যে সাবানের মধ্যে খুব সামান্য স্মাইল আছে সুগন্ধি একটু সামান্য দেওয়া আছে এগুলো ব্যবহার করা যায় শেখ মোহাম্মদ সাল্লাহামিনহমতুল্লাহ কতয়া দিয়েছেন যায় এই সাবান ব্যবহার করা যায় তবশ্য এখন সুগন্ধি ছাড়াও সাবান আছে অনেকগুলো সাবান আছে আর যদি কেউ সেটাকে মনে করে যে তিনি ব্যবহার করবেন না তাও করার তার সুযোগ আছে তবে সাবান মূলত সুগন্ধির জন্য নয় সাবান হচ্ছে পরিষ্কারের জন্য ঠিক না সাবান সুগন্ধির জন্য সুতরাং সাবানের মধ্যে সুগন্ধি যুক্ত এই টিস্যু ব্যবহার করা যায় যেহেতু এই টিসুটার উদ্দেশ্য হয়েছে কি সুগন্ধির জন্য দেওয়া হয়ে থাকে সুগন্ধি ব্যবহার করার জন্য এই টিসু ব্যবহার করা যায় নেই এরপরে যেটা সেটা হল কোন ওজন ছাড়া আপনার উপর কিছু আসবে কিনা না এটা যাই এটা না যাই যে কিছুই না এটা হচ্ছে ইচ্ছাকৃত খুব ভালো করে বুঝেন ওজন ছাড়া কোন প্রকার ওজন ছাড়া ইচ্ছাকৃত চুল দাড়ি পশম ও নখ কাটা চুল দাঁড়ি নক নোখ ইত্যাদি কাটলে ইচ্ছাকৃত তাহলে এটা এহরাম অবস্থায় হারাম তিন অবস্থায় ঝগড়া বিবাদ ও সূর্য হওয়া এটাও হারাম এটা আমরা বলেছি চার নম্বর প্রাণী করা শিকার করলেন না একজনে দেখা দিলেন ওই যে এহরাম অবস্থায় নেই তাকে যদি দেখা হয়ে তাহলে কিন্তু এটা হারাম এটা নিষিদ্ধ এটা করা নেই এরপরে আসছে স্ত্রী সহবাস বা যৌন সম্পর্ক করা বা যে কোন ধরনের কাজের মাধ্যমে বাকিগুলো করলে এহরাম বাতিল হবে না এরাম হালকা হবে এহেরামের ফিরিয়া দিলে সেটা আদায় করা যাবে কিন্তু এ কাজটুকু করলে এহরামই বাতিল হয়ে যাবে এই কাজ কোন অবস্থায় করা যাবে না আমাদের আমরা দেখতেছিলাম প্রশ্ন করলো আরবিতে প্রশ্ন করতেছে শেখ মানে আমি মুজদারে ভাই আসছি কিন্তু মুজদারেফা আমি করে সবস করে ফেসি শেখে বলছে তুমি কি বলতো মুজদারেফাই জায়গা পাইলে আমি তুমি সেখানে শান তার হজ থেকে নষ্ট করে দিবে এজন্য শয়তানের থেকে আগে আগে বলেছি ওই নৈতিক যে প্রস্তুতি গুলোর কথা বলেছি সেগুলো খেয়াল রাখবেন সেগুলো যতক্ষণ পর্যন্ত সত্যিকার ঠিক না হবে তাহলে কিন্তু হজের কাজগুলো ঠিক হবে না এজন্য এই ধরনের সমস্যা মানে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে যান স্ত্রীদের সাথে নিয়ে যান তাদের জন্য কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে এ ধরনের কোন কাজে নিজেকে লিপ্ত না করেন এরপরে হচ্ছে হারাম এলাকার কোন গাছ কর্তন করা হারাম এলাকার কোন গাছ যেটা এমনি উঠেছে সেটাকে কাটা এটাও যায় নেই বিবাহের প্রস্তাব দেওয়া অথবা বিবাহের মানে কাউকে বিবাহ দেওয়া ইত্যাদি যায় নেই এটাও হারাম নিষিদ্ধ তবে প্রস্তাব দেয়া বা বিবাহ দেয়া বিবাহের মানে সাথে সংশ্লিষ্ট হওয়া বিবাহের সাক্ষী হওয়া এগুলো যদি কেউ ভুলে হয়ে যায় এটা কিন্তু নিষিদ্ধ হারাম কিন্তু এর জন্য কোনো ফিদিয়া নেই যদি হয় যায় তাহলে তার উপর কি আসবে না কোন ফিদিয়া আসবে না তার উপর তারপরে হচ্ছে পুরুষদের জন্য যেগুলো নিষিদ্ধ সেটা আমরা বলে দিয়েছি মাথার মধ্যে পাখড়ি ব্যবহার করা নিষিদ্ধ মাথার মধ্যে টুপি ব্যবহার করা নিষিদ্ধ মাথার মধ্যে কোন ধরনের আচ্ছাদন ব্যবহার করা পুরুষের জন্য নিষিদ্ধ আর মহিলাদের জন্য বিশেষভাবে যেগুলো নিষিদ্ধ সেগুলো আমরা বলেছি সৌন্দর্য ও আকর্ষণ সৃষ্টি করে এমন পোশাক করা মহিলাদের জন্য নিষিদ্ধ একটা সৌদি আর আসছি বিদেশে আসছি সুন্দর একটা কাপড় মানে এমন করতেছে যত হাজি হজে গিয়েছে সবাই হজকে কাজ যাতে আমাদের পক্ষ থেকে না হয় আমি বিনীতভাবে আমার বন্ধুদেরকে অনুরোধ করবো আমার ভাইদেরকে অনুরোধ করব। কারণ মানে কাপড় চোপড়ের সৌন্দর্যের মধ্যে কিন্তু নিজের আভ্যন্তরীণ সৌন্দর্য ফুটে উঠে এটা এই ধরনের কাজ করার কোন অবকাশ নেই এরপরে পুরুষদের সাদৃশ্য হয় এমন পোশাক করা এটাও হারাম নিষিদ্ধ পুরুষদের সাদৃশ্য হতে পারে এমন পোশাক করা এটাও মহিলাদের জন্য জায়জ নেই এটাও হারাম মহিলাদের জন্য আসলে আমার হাতে সময় নেই এজন্য আজকে এখানে স্টপ করতে হবে যদি কারো প্রশ্ন থাকে আসতে পারে ইনশাআল্লাহ তাহার বাকি পয়েন্টগুলো যদি আরেকদিন সুযোগ হয় আর আরেকদিনকে এ ধরনের সুযোগ হবে হতে পারে না সম্ভব হলো ইনশাল্লাহ আমরা বাকি পয়েন্টগুলো আলোচনা করবো তবে আপনারা জানেন আমি প্রথমেই বলেছি প্রথমে ভূমিকার মধ্যে কথা বলেছি যে এটা একদিনে আলোচনা করে সব মাসে আলোচনা করে দেব ব্যাপারটি এমন নয় অনেক দীর্ঘ আলোচনা দীর্ঘ বিষয় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আরো একদিন যদি কষ্টকরী সময় দিই আপনার কি সময় দিতে পারবেন কিনা হ্যাঁ আপনারা যদি রাজি হন তাহলে আমি কষ্টকরী সময় বের আমি সকা সাতটায় বের হয়েছি আপনার কয়টা বের আমি বাসা থেকে সকা সাতটায় বের হয়েছি শুধু মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞেস করে যে খাওয়া দাওয়া হয়েছে কিনা খাওয়া দাওয়া হয়েছে কিনা বাসা থেকে এমন কিন্তু এছাড়া আর মানে চলতেছে এখন এখান থেকে চলে যাবো ইসলামিক টিভিতে একটা বাসায় বসতে আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা যদি সময় দিতে রাজি হন আমিও ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে তো অভিজ্ঞতা করুন হাজলাম যদি দু একটা প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আসতে পারে কঠিন প্রশ্ন করেন না সহজ করেন আমরা জানি মহিলাদের ফরজ সালাত হ্যাঁ এখানে কিছু লিফটলেট আছে লিফটলেটগুলোর মধ্যে খুব সুন্দরভাবে খুব সংক্ষেপে মানে যত সব মশালা আলোচনা না হলেও মৌলিক যে মশালাগুলো আছে সেগুলো আলোচিত হয়েছে আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন আমরা জানি মহিলাদের ফরজ সালাত মসজিদ থেকে বাসায় পড়া উত্তম তাহলে হজের সময় মসজিদে হারামে। মসজিদ নবীতে নাকি রুমে পড়বে না যে সময় মসজিদে হারামে কি নামাজ পড়বে মসজিদ নবীতে নামাজ পড়বে এটাই ওলামাই কালামের বিশুদ্ধ অভিমত যেহেতু ঘরে নামাজ পড়া তাদের উত্তম কিন্তু এর ফুজিলতের চেয়ে মসজিদে হারাম এবং মসজিদ নবীর ফজিলত অতিরিক্ত সাব্যস্ত হয়েছে বিশেষভাবে সাব্যস্ত হয়েছে এজন্য ওলামাই কালাম বলেছেন বিশেষভাবে যেহেতু ফজিলত সাব্যস্ত হয়েছে এই দুই মসজিদের এই দুই মসজিদে গিয়েই সাদা জাদা করবে এটাই উত্তম কথা যদিও এই ব্যাপারে আমায় গ্রামে দিমত আছে এই ব্যাপারে আমার শেখ যে যিনি শেখ আবদুল্লাহ ইবরাহিম আজাহেম তার সাথে আমার সাথে দিমত হয়েছে দিমত হওয়ার পরে আমি যখন তাকে রাসুল উল্লাহ হাদিস গুলো বললাম এবং বললাম যে মসজিদে নবী এবং মসজিদে হারামের যে ফজিরত সাব্যস্ত হয়েছে এটা হচ্ছে ফজিরতের জুস্কি এটা হলো বিশেষভাবে এই ফজিরত সাব্যস্ত হয়েছে যে ফজিরতের কথা ওই হাদিসের মধ্যে নেই ওই হাদিসের মধ্যে তার নামাজের কথা কমনলি মসজিদ থেকে নামাজের কথা উত্তম করা হয়েছে সেখানে মসজিদ থেকে উত্তম বলা হয়েছে আর মসজিদ থেকে এই দুই মসজিদকে ভিন্ন করা হয়েছে সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই দুই মসজিদের হুকুম এই মানে এই ফজিলত থেকে ভিন্ন এই ফজিরত থেকে ভিন্ন এটা বুঝা যাচ্ছে যখন আমি এতটুকু বললাম তখন তিনি বলছেন যে হাজ আলাহুয়াইছুন বুঝছেন তো মানে তোমার এই বক্তব্যের কিছুটা মানে গুরুত্ব আছে ভ্যালিডিটি আছে মানে শেখ আবদুল্লাহ ইবাহিবা জাহেম কিন্তু মোদিন সবচেয়ে বড় ফকিদের একজন সে কথা বলেন যে হাজার ছুন তোমার এই বক্তব্যের কিছু ভ্যালিডিটি আছে এটা হচ্ছে আমার তাহকি যাই হোক হজের সময় মক্কামদিনার প্রত্যেক সারাত কসর নাকি না কসর করবেন কি আল্লাহর ঘরের কাছে গিয়ে কসর করবেন কিমামের সাথে পড়বেন ইমামের সাথে পুরা নামাজ পড়বেন জামাতে পড়বেন আর যদি জামাতে পড়তে না পারেন যেহেতু আপনারা দীর্ঘ সময় থাকবেন আপনারা কোথাও কোথাও আপনারা চার দিনের কম থাকবেন না সপ্তাহে চার দিনের বেশি থাকবেন আপনারা একামতের নিয়োগ করবেন এবং একামতের নিয়োগ করে সেখানে আপনারা ফুল নামাজ আদায় করবেন শুধুমাত্র শুধুমাত্র আরাফাত এবং করেছেন সুননা দ্বারা সাব্যস্ত হয়েছে এছাড়া আমি তারপরে পারবো না মনে হচ্ছে প্রশ্ন একটা প্রশ্নের শেষ ইনশাল্লাহ আমরা আসলে মানে আমাদের লাইভ প্রোগ্রামটা শেষ হয়ে গেলে এটা বিশ দিনের প্রোগ্রাম লাইভ প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আমরা আরো একটু বেশি সময় নিয়ে আপনাদেরকে সময় দিতে পারবো এইটাই আসসালাম অনুগ্রহ করে তালবিয়া পাত চলতে থাকবে কতক্ষণ আবার বলুন হ্যাঁ এটা আবার বলতে পারি ঠিক আছে তালবিয়া উমরাকারীদের জন্য উমরার কাজ শুরু করা তবাব শুরু করার আগ পর্যন্ত তালবিয়া চলবে আর হজ যারা করবে তারা জামারায় আকাবায় মানে প্রথম দিন বড় যে জামা হয়েছে বড়ায় পাথর সমস্যা আছে তারপরে যে কষ্ট করে আপনারা এখানে সময় দিয়েছেন এবং দৈর্য সহকারে শুনেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা জানিয়েছেন তাদের যান না শারীরিক এলাকা শারিক এলাকা কাফের মধ্যে টান কাফের মধ্যে টান ছিলাম সালামালাইকুম রহমতুল্লাহ আপনি কোথায় হ্যাঁ আমি তো এতে এই মোহাম্মদপুরে ইকবাল রোডে ইকবাল রোডে যে মানে হ্যাঁ প্রোগ্রাম হচ্ছে না ইকবাল রোডে ইকবাল রোডে না অফিসে না আপনার সাথে ইকবাল রোডে ওই যে এটা কত নম্বর যে এটা হলো চোদ্দ বাই ইকবাল রোড ওই আল মসজিদটা আছে না আলামিন মসজিদটা পার ডান হাতে ও বাংলাদেশ ইউনিভার্সিটির অপোজিটে বাংলাদেশ ইউনিভার্সিটির অপোজিটে যে বিল্ডিংটা এখানে চলে আসুন জিম উত্তম হচ্ছে কামাত্ম করা আমরা এটা আলোচনা জি যারা না ছড়বেন উপরে চলে যান আর না হলেও করে বসেন ছেলেরা শেষ করে আপনাদের নিয়ে যাবেন এই যে আমরা বলছিলাম যে তাহলে এই যে ওয়ার্ল্ড ওয়ার টু এ আবার ওয়ার্ল্ড ওয়ার টু বলে দিবি র হয় যাওয়া দেখে ঠিক আছে দাদা জি আমরা 저쪽에나겠죠 <laughs> 나일이 আর <t weiß enough> <t> <dripping> <that r�> আজ বাইরে الحضر <سؤال> لله وفي العالمين الرحمن الرحيم مالك يوم الضيين إياك نعبد وإياك نستعين اذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وإن المصدوم عليهم ورزاني آمين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات من دوس نزلا خالدين فيها لا يضغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمسره مددا قُل انما أنا بشر مثلكم انا بشر مثلكم يوحى الي انما ان ربكم اله وعبد فمن كان يرجو لقاء ربه فليعمل وأن يعمل عمله ولا يشرك في عباده ربه احد الله اكبر coming down তুমি আমার বসে ووقف <تصفيق> <تصفيق> ووقف I'm um... not it. আপনি আপে দিক থেকে যাবেন পরিবার কি বলছি কোথায় গেলেন আপনি কোন দিক যাবেন একা আপনি একা সামনে বসে তেজি চাইব আমরা হেলি ডিসক্রাইব করতে পারো কারণ আচ্ছা দিও তারপর আমরা ওকে এক্সাইটি পেজ দেব তারপরে বাসাবো हेलो ครับ নমস্কার আপনাদের নাম